আমি এসছি তেতগা শিল্প এলাকায় সেনা কল্যাণ সংস্থার আইসক্রিম ফ্যাক্টরিতে মফস্বলের কোন শহরে আপনি যদি আইসক্রিম খেতে চান হতে পারে যে আইসক্রিম एक भावे धरू राजधानी ढा कि देशान्य जगह यहसब दालान कोठा तैरी होगुलोब सीमेंट व्यवहार का है तरटी बस्तार मध्य अंत पांच सामरिक बाहन इधे सब नानाधरणिज्य उद्योग प्रकल्प जड़ित তার সম্পদমূল্য অত্যন্ত রক্ষণশীল হিসাবেও তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে অনেকেই বলেছেন মনে হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক গোষ্ঠী ইংরেজিতে যাকে বলে কংলোমারেট তা হচ্ছে সেনা শিল্পগোষ্ঠী ফাস্টফুড জুতা থেকে সিমেন্ট তৈরি সাধারণ হোটেল থেকে বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ব্যাংক সিএনজি পেট্রোল বৈদ্যুতিক বাতি পাখা এসব কিছুর ব্যবসাতেই এখন সেনাবাহিনীর নাম যুক্ত রয়েছে আর সেনাবাহিনীর প্রস্তাবিত প্রকল্পের তালিকা অনেক দীর্ঘ সেনাবাহিনীর নাম সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রকল্পগুলোর সাথে সেনাবাহিনীর সম্পৃক্ততা ঠিক কতটা এবং তার সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানার জন্য সেনা সদরের সাথে যোগাযোগের পর কয়েক মাস অপেক্ষা করেও সেনাবাহিনীর কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী সম্পর্কিত বাংলাদেশের সবচেয়ে পুরনো বাণিজ্যিক প্রতিষ্ঠানটি হচ্ছে সেনা কল্যাণ হচ্ছে। অবসরপ্রাপ্ত সৈনিক ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে নানান রকম সেবামূলক সহায়তা দেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বেশ কয়েকটি বাণিজ্যিক ইউনিট বা প্রকল্পের পরিচালনাকারী প্রতিষ্ঠান মিলিটারি ইনকর্পোরেটেড ইনসাইড পাকিস্তান মিলিটারি ইকনমি এই গ্রন্থের জন্য সুখ্যাতি পেয়েছেন পাকিস্তানের গবেষক ড আয়েশা সিদ্দিকা তার বর্ণনায় উপমহাদেশে সেনাবাহিনীর বাণিজ্যে জড়িত হবার ইতিহাস Well, you know, it dates back to the 1950s, early 1950s, uh, when the money which was received as war veterans, part of war veterans front uh, reserve, you know, which had been kept with the British government. Uh, हबिल ब्रिटिश सरकार पास्तान अंश हस्तान्तर कर पाकिस्तान सरकार और सें बाहर भारत सरकार मत युद्ध फिरत सैनिक मध्यतरण ना, ना दिए শিল্প প্রতিষ্ঠা করে আমার মনে হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইঙ্গিত এবং যারা শুধুমাত্র দেশের জন্য যুদ্ধ করার কাজেই নিজেদের সীমাবদ্ধ রাখতে রাজি ছিল না বরং দেশের আর্থ সামাজিক উন্নয়নেও একটা ভূমিকার কথা ভাবছিল পঞ্চাশের দশকের গোড়ার দিকে তবে পাকিস্তানের পূর্ব ও পশ্চিমের মধ্যে যে বৈষম্যকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও পৃথক দেশ হিসাবে আত্মপ্রকাশ সেই বৈষম্য থেকে সেনাবাহিনীও বাদ যায়নি ফলে ফৌজি ফাউন্ডেশনের বেশিরভাগ সম্পদে ছিল পশ্চিম পাকিস্তানে বাংলাদেশে উত্তরাধিকার হিসাবে যা পাওয়া যায় তার পরিমাণ ছিল সামান্য যতদূর জানা যায় উনিশশো বাহাত্তরে যখন বাংলাদেশ সেনাকল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয় তখন তার মূলধন ছিল আড়াই কোটি টাকার মতো তবে মাত্র চার বছরের মধ্যে ওই সংস্থার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় একশো কোটি টাকা সেনাকল্যাণ সংস্থার প্রকাশিত প্রচারপত্রে দেখা যায় যে গত ৩৮ বছরে ধারাবাহিকভাবে এর পরিধি বিস্তৃত হয়েছে संस्थाटर अख रियल एस्टेट और शिल्पर सेवामुखी चार्टी आंतजात प्रतिष्ठान शेयर संस्थार मोंगला सीमेंट फैक्टर डायमंड फूड इंड्रीज फौजी फ्लावर मिल्स चीटगंग फ्लावर मिल्स सेंा कल्याण इलेक्ट्रिक इंडस्ट्रीज एम सेल टेक्सटाइल मिल्स लिमिटेड सेवॉय आइसक्रीम चकलेट एंड कैंडी फैक्टरी इस्टार्न होसियर मिल्स एसके फे ब्रिक्स Shavoy Bread and Biscuit Factory, Shena Garments, Factor Yamagen Electronics, Shonik Lamps Distribution Center, Amin Mohiddin Foundation, SKS Commercial Space, Shena Kullan Commercial Complex, Anunna Shopping Complex, Shena Travels Limited, SKS Trading House, SKS Bhabon Khulna, New Hotel Tiger Garden, Real Estate Division, Chattogram, and SK Textiles. এর বাইরে আরও কয়েকটি প্রতিষ্ঠান কার্যত লোকসানের বোঝা সইতে না পেরে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে যেমন ফৌজি চটকল এবং ফৌজি রাইস মিলস তবে সেনাকল্যাণ সংস্থার বিনিয়োগ ও বাণিজ্যের আকার বা আয়তনের তুলনায় বহুগুণ বেশি বাণিজ্য করছে সেনাবাহিনীর আরেকটি কল্যাণমূলক সংস্থা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এই ট্রাস্টের বিনিয়োগও যেমন বিপুল তেমনি তার বাণিজ্যিক আকাঙ্ক্ষাও বলা চলে অত্যন্ত উচ্চাভিলাষী আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় এখন চালু আছে ষোলোটি প্রতিষ্ঠান যেগুলো হলো। Army Shopping Complex, Radisson Water Garden Hotel, Trust Bank Limited, Shena Packaging Limited, Shena Hotel Development Limited, Trust Filling and CNG Station, Shena Filling Station Chattogram, Bhatieri Golf and Country Club, Kurmitora Golf Club, Savar Golf Club, Water Garden Hotel Limited Chattogram, Trust Auditorium and Captain's World. আর তৃতীয়ত সশস্ত্র বাহিনী সরাসরি যুক্ত হয়েছে বাণিজ্য এমন দৃষ্টান্ত অন্তত দুটো বাহিনীর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই দুটি বাহিনী হল সেনাবাহিনী এবং নৌবাহিনী সরকারি নথিপত্রে দেখা যায় উভয় ক্ষেত্রেই এই দুই বাহিনীর আগ্রহের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত খাতের কয়েকটি লোকসানি প্রতিষ্ঠানকে তাদের কাছে হস্তান্তর করেছে এর মধ্যে সেনাবাহিনী বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের স্থাপনার মধ্যেই প্রতিষ্ঠা করেছে আরও তিনটি নতুন বাণিজ্যিক ইউনিট এগুলোর একটি হল বিএমটিএফ সিএনজি কনভার্শন লিমিটেড এবং দ্বিতীয়টি হচ্ছে বিএমটিএফ প্রশিক্ষণ কেন্দ্র আর তৃতীয়টি হল হংকংয়ে রেজিস্ট্রীকৃত প্রতিষ্ঠান ট্রেড মিউচুয়াল হংকংয়ের সাথে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস লিমিটেড আর নৌবাহিনীর পরিচালনায় রয়েছে খুলনা শিপয়ার্ড লিমিটেড এবং ডক অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড কল্যাণ ট্রাস্টের বাইরের প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী এবং নৌবাহিনীর এভাবে সরাসরি বাণিজ্যে যুক্ত হবার ইতিহাস হচ্ছে খুবই সাম্প্রতিক মাত্র বছর দশকে সেনাকল্যাণ সংস্থার বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রসার অব্যাহত থাকা সত্ত্বেও আটানব্বই সালের জুন মাসে তৎকালীন সেনাপ্রধান নরহুম লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমানের সময় প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের যে সব লক্ষ্য বর্ণিত আছে তার প্রথমটিতে বলা হয়েছে সাবেক সেনা সদস্য এবং তাদের সন্তান ও পোষ্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও তার বিকাশের ব্যবস্থা করা দ্বিতীয় লক্ষ্যটিতে বলা হয়েছে সেনাবাহিনীর কর্মরত এবং অবসরপ্রাপ্ত ও শহীদ পরিবারের কল্যাণের কথা আর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের এই সংঘস্মারক থেকে ইঙ্গিত পাওয়া যায় যে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক বাসনা নিয়েই এই ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে পুঁজিবাদী সমাজে পুঁজির যে মৌলিক চরিত্র সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত ট্রাস্ট বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি ছোট ব্যবসা যেমন মাঝারি ব্যবসায় উন্নীত হতে চায় মাঝারি ব্যবসা যেমন বড় ব্যবসায় রূপান্তরিত হতে চায় তেমনি উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক বাসনা সেনাবাহিনী নেতৃত্বের মধ্যেও দেখা গেছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সংঘসারকে যে সব প্রকল্প হাতে নেওয়ার কথা বলা হয়েছে সেগুলো হল ঢাকায় আবাসিক হোটেল এবং বিপণী কেন্দ্র বাণিজ্যিক ব্যাংক বিমা কোম্পানি জঙ্গল বুট ফ্যাক্টরি চট্টগ্রামে একটি সিমেন্ট ফ্যাক্টরি কাদিরাবাদে একটি চিনি কল যশোরে ফ্লাওয়ার মিলস ফাউন্ডারি এবং পেট্রোল পাম্প गल्फ क्लाब विभिन्न जैगार विपणी केंद्र कार सार्विसिंग एशिंग सेंटर रेंट ए कार सार्विस पैकिंग एंड कुरियर सार्वस नारायणगंजे फैब्रिक डाईंग स्क्रीन प्रंग यूनिट नारायणगंजे हसियर मिल्स सब सेंानीवेश ब्रास एंड मेटल इंड्री कूमिल्ला विद्युत प्रकल्प रंगपुरे ओषुशिल्पिंग प्रक्रियातरण प्रकल्प बगुड़ा सीमेंट प्रकल्प सिलेटे रेस्तरा এবং পর্যটন ও ট্রাভেল এজেন্সি ঢাকায় হাসপাতাল সব সেনানিবাসে মৎস্য চাষ প্রকল্প এবং পোল্ট্রি খামার অনুসন্ধানে দেখা যাচ্ছে সশস্ত্র বাহিনীর নানা ধরনের বাণিজ্যিক উদ্যোগ গ্রহণের পিছনে পাকিস্তান যে শুধু একটি মডেল হিসাবে বিবেচিত হয়েছে তাই নয় বরং অন্তত একটি প্রকল্পের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও রয়েছে দ্বিতীয় পরিবেশন করলেন বাংলাদেশে সামরিক বাহিনীর বাণিজ্যিক সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাস এবং তার পরিধি কতটা ব্যপ্ত সে কথা আমরা শুনেছি ফৌজি বাণিজ্যের প্রথম পর্বে দ্বিতীয় বাংলাদেশের সামরিক বাহিনীর বাংলাদেশের সামরিক বাহিনীর বাণিজ্য জড়িত হওয়ার বিষয়টি যে শুধুমাত্র পাকিস্তান থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া তাই নয় বরং সামগ্রিকভাবে এব পাকিস্তানের দৃষ্টান্তকে মডেল হিসেবে অনুসরণের লক্ষণ সর্বত্রই সুস্পষ্ট সাতচল্লিশে পাকিস্তান প্রতিষ্ঠার পর ফৌজি ফাউন্ডেশন প্রায় দুই দশক সচল থাকার পরও ভারত যুদ্ধের পর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন আবার কোন যুক্তিতে পাকিস্তানে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট গঠিত হয়েছিল এ প্রশ্নের জবাবে মিলিটারি ইনকর্পোরেটেড ইনসাইট পাকিস্তান মিলিটারি ইকোনমি গ্রন্থের রচয়িতা ড আয়সা সিদ্দিকা বলছেন behere foundation of the navy there is uh, shaheen foundation of the air force uh, and now there is also the pakistan ordnance factories foundation ashole foundation goti hoy shenabahini protishtha army welfare trust নৌবাহিনী বেহেরিয়া ফাউন্ডেশন বিমান বাহিনী শাহীন ফাউন্ডেশন এবং এখন হয়েছে পাকিস্তান অর্ডিনান্স ফ্যাক্টরি ফাউন্ডেশন এর কারণ অংশ আন্তবাহিনী প্রতিযোগিতা যদিও তিন বাহিনীর জন্য প্রতিষ্ঠিত ফৌজি ফাউন্ডেশনের সুবিধা সবচেয়ে বেশি ভোগ করছিল সেনাবাহিনী तक तुक्ति सेंड बाधिक संख्यक सदस्य अवसरे जाए तौजी फाउंडेशन आय तथे नये उन्नीस आठा साले विमान बाहन कर शाहीन फाउंडेशन और नौबाह चालूरिया फाउंडेशन A similar thing was done by, by the Navy. So the Navy established in 1981, and the Air Force started its Shaheen Foundation in 1978. Bangladesh had one question in the beginning of the story of the Army Welfare Trust. In the beginning of the year, the Army Welfare Trust started in 2008. সেনাকল্যাণ সংস্থার ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি ততটা দর্শনীয় না হলেও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ক্ষেত্রে চিত্রটা কিন্তু একেবারেই বিপরীত বলা ট্রাস্টের বাণিজ্যিক প্রকল্পগুলো অনেক বেশি লাভজনক আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের নিয়ন্ত্রণ তার ট্রাস্টি বোর্ডের হলেও তার কার্যকর নিয়ন্ত্রণ মূলত সেনা সদরে কেন্দ্রীভূত প্রধান হলেন ট্রাস্টের প্যাট্রন বা পৃষ্ঠপোষক আর চেয়ারম্যান হলেন অ্যাডজোটেন্ট জেনারেল এবং সচিব ছাড়া বাকি ছজন সদস্যই সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার অধিকারী সামরিক কর্মকর্তা ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে জানার জন্য সেনা সদরের সাথে যোগাযোগের পর কয়েক মাস অপেক্ষা করেও সেনাবাহিনীর কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে এই ট্রাস্ট যখন প্রতিষ্ঠিত হয় তখন সেনাবাহিনীতে ছিলেন এবং বর্তমানে সামরিক ও নিরাপত্তা বিষয়ে গবেষণা করছেন এমন একজন হলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মুনিরুজামান জেনারেল মুনিরুজ্জামান সেনাবাহিনীর এ ধরনের বাণিজ্যে জড়িত হওয়ার সমর্থন না করলে। এর প্রতিষ্ঠাকালের ঘোষিত উদ্দেশ্য সম্পর্কে বলেন এটার ব্যাখ্যা হচ্ছে যে এখান থেকে যে লাভজনক প্রতিষ্ঠান। এবং এটা চালানো হয়ে থাকে। এখান থেকে যে লাভটা আসবে সেটা দিয়ে ব্যবহার করা এ ধরনের ট্রাস্ট প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক প্রকল্পে জড়িয়ে পড়ার ক্ষেত্রে বাংলাদেশের সামরিক বাহিনী যে শুধু পাকিস্তানের মডেল অনুসরণ করেছে তাই নয় অন্তত একটি উদ্যোগের ক্ষেত্রে সরাসরি পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ছাপ সুস্পষ্ট সেনাবাহিনী সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রকল্পগুলোর তথ্য অনুসন্ধানের অংশ হিসাবে আমি গিয়েছিলাম খুলনার কাছে প্রথম ইউনিটটি চালু হয় উনিশশো সালে তখন ওই ইউনিটের উৎপাদন ক্ষমতা ছিল ঘন্টায় পঁয়ষট্টি টন দুই সালে মংলা সিমেন্ট ফ্যাক্টরিতে সংযোজিত হয়েছে দ্বিতীয় আরেকটি ইউনিট যেটির উৎপাদন ক্ষমতা ঘন্টায় পঁয়ত্রিশ টাকা অর্থাৎ সেনাকল্যাণ সংস্থার এই সিমেন্ট বাজারে এলিফ্যান্ট নামে পরিচিত তবে এই প্রতিষ্ঠানও দুই থেকে সালের মধ্যে লোকসানের মুখে পড়েছিল অবশ্য দুই ও দুই সালে মংলা সিমেন্ট তার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মুনাফা করেছে लक्ष्य बारो कोटी मुनाफा देखा जाए सेंा कल्याण संस्थार सबको शिल्प और मोट मुनाफा जानेरिक्डार्ड स्टैंड अनुस्टिंग শি সালে তেরোই অক্টোবর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি হয় যে চুক্তির মূল বিষয় ছিল পাঁচ কোটি মার্কিন ডলার ঋণ সুদের হার ছিল শতকরা মাত্র দুই শতাংশ পাকিস্তানে তখন জেনারেল জিয়াউল হকের শাসনামলের অবসান ঘটেছে মাত্র মাস দু তিনেক আগে রহস্যজনক বিমান দুর্ঘটনায় জেনারেল জিয়া নিহত হবার পর তৎকালীন সিনেটের চেয়ারম্যান ইসাক খানের তত্ত্বাবধানে সাধারণ নির্বাচনের প্রস্তুতি যখন চলছিল তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল আসলাম বেগ সে সময়ই পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের জন্য এই ঋণ মঞ্জুর করে এই ঋণের কিছুটা অংশ দিয়ে অর্থায়ন করা হয় বাংলাদেশে সেনাকল্যাণ সংস্থার প্রকল্প মংলা সিমেন্ট কারখানার এক্ষেত্রে সরকারি একটি নথিতে দেখা যায় রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির সাথে অসঙ্গতি থাকলেও এই প্রকল্পের যন্ত্রপাতি সংগ্রহে সেনাকল্যাণ সংস্থার তেমন একটা সমস্যা হয়নি সেনা কল্যাণ সংস্থার তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের কাছে আসা উনিশশো নব্বইয়ের ছয় জুন তারিখ সম্বলিত একটি চিঠিতে লেখা হয়েছিল সেনা সেনাকল্যাণ সংস্থা এবং পাকিস্তানের হেভি মেকানিক্যাল কমপ্লেক্স লিমিটেডের সাথে চুক্তির সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তান সরকারের চুক্তির কিছু অসঙ্গতি রয়েছে প্রাতিষ্ঠানিক চুক্তিতে অগ্রিম প্রদানের কথা রয়েছে কিন্তু রাষ্ট্রীয় চুক্তিতে তা নেই প্রয়োজনীয় ব্যাখ্যা আবশ্যক এই প্রকল্পের অর্থায়ন যখন জোগাড় করা হয় বাংলাদেশে তখন ছিল সামরিক শাসন আর সে সময়ের পদস্থ সেনা কর্মকর্তাদের মধ্য থেকে বিবিসিকে নিশ্চিত করা হয়েছে যে ঢাকায় তৎকালীন পাকিস্তানি হাই কমিশনার নিজে বেশ ছিলেন যাতে পাকিস্তানি ওই ঋণ সেনাকল্যাণ সংস্থার সিমেন্ট প্রকল্প বাস্তবায়নের কাজে লাগে उपमहदेश सामरिकीर विषय विशेषज्ञ डॉ आएसिद्दिकांगलेश सामरिकी पाकिस्तान सहायतार विषय अस्वाभाविक नएडिंग कारण हमेशा घनिष्ट पाकिस्तान सेंदस्थ पुरोकर्प्त करेंदेश जाम हिसे वर्णना चले आलोचन अंश नहीं पास्तान विमान बाहन और सामरिक बाहन पदस्थ कमकर्मे कथा মনে হয় তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে পাকিস্তানের সম্প্রসারিত রাজনৈতিক বা কূটনৈতিক অঙ্গ বলে মনে করেন বাংলাদেশের সামরিক বাহিনীকে সহায়তা বাণিজ্যিক এসব প্রকল্প গ্রহণ এবং পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর জবাবদিহিতা এবং স্বচ্ছতার প্রশ্নে বাংলাদেশে এখনো কোন রাজনৈতিক উদ্যোগ দেখা যায় না আর তাই সামরিক বাহিনীর শৃঙ্খলার যে বন্ধন আর মোড়কে সব বাণিজ্যিক উদ্যোগের বিষয়ে এক ধরনের গোপনীয়তা নীতি অনুষ্ঠিত হয় ফলে যেসব শিল্প ও বাণিজ্যিক উদ্যোগ বা প্রকল্পে সামরিক বাহিনী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সেগুলোর বিষয়ে খুঁটিনাটি তথ্য পাওয়া প্রায় অসম্ভব ফৌজি বাণিজ্যের তৃতীয় পর্বে আমরা নজর দেব সামরিক বাহিনীর বাণিজ্যে সম্পৃক্ত হবার শুরুটা যেখানে সেই সেনা সেনাকল্যাণ সংস্থার কার্যক্রমের দিকে धाराकिकेशन कर आहमेद अधिवेशन शेष कर आगे फौजी वाणिज्य ফৌজি বাণিজ্যের আগের দুপর্বে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের সেনাবাহিনীর জড়িয়ে পড়ার ইতিহাস এবং তাতে পাকিস্তানের উত্তরাধিকার ও প্রভাব সম্পর্কে জানার পর তৃতীয় পর্বে আমরা নজর দেব ফৌজি বাণিজ্যের সূচনা যে সেনা কল্যাণ সংস্থায় সেই সংস্থার হালচালের সেনাকল্যাণ সংস্থার বোর্ড অব ট্রাস্টির প্রধান সেনাপ্রধান এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের সাথে যোগাযোগের পর কয়েক মাস অপেক্ষা করেও সংস্থার কার্যক্রমের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে সংস্থার বিভিন্ন বলা হয়েছে সেনাকল্যাণ সংস্থা হচ্ছে দাতব্য সংস্থা আইন আঠারোশো নব্বইয়ের আওতায় নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান যার একমাত্র লক্ষ্য সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যদের এবং তাদের পোষ্যদের কল্যাণ সংস্থা বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রকল্প এবং সম্পদের আয় থেকেই এসব কল্যাণমূলক কাজ পরিচালিত হয়ে থাকে সংস্থাটির শিল্প প্রকল্প গুলো কেমন চলছে তা দেখার জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমি গিয়েছিলাম চট্টগ্রামের শিল্প এলাকায় অবস্থিত এই যে কারখানায় আমি এসেছি এই ডায়মন্ডের ময়দা আটা বা সুজি শহুরে পরিবারগুলোর অনেকেরই খাদ্য তালিকায় স্থান পেয়ে থাকে এমনকি সরাসরি ডায়মন্ডের আটা ময়দা বা সুজি কেউ না কিনলেও নুডলস বিস্কুট কিংবা পাউরুটিতেও আপনি হয়তো পাবেন ডায়মন্ডের ময়দা বাংলাদেশে ময়দার যে চাহিদা তার কুড়ি ভাগের এক ভাগ আসে ডায়মন্ড থেকে আর সেনাকল্যাণ সংস্থার অপর দুটি ফ্লাওয়ার মিলসের উৎপাদনকে হিসাবে নিলে দেখা যায় বাংলাদেশের ময়দার বাজারের আট ভাগের এক ভাগ এই তিনটি কারখানা থেকে আসছে বাংলাদেশে আমার জানা ছোট বড় প্রায় চার পাঁচশো মিল আছে তো একসময় আমাদের এটা সবচেয়ে বড় মেজর মিল ছিল হান্ড্রেড মেট্রিক টন এখন অনেক বড় বড় মিল বসছে নতুন নতুন প্লান্ট বসেছে সাড়ে পাঁচশো টন তিনশো টন দুশো টন আমাদের একশো টন দিয়ে বেশি হলে তো ফাইভ এরকম আমরা ইয়ে করতে পারি টেভেন পার্সেন্ট করতে পারি কৃষক কারখানার প্রতিটি ষাটের দশকে প্রতিষ্ঠিত আর তাই এই শিল্পে প্রযুক্তিগত যেসব উন্নতি ঘটেছে তাতে করে শিগগিরই এসব কারখানার খোলন বদলে বেসরকারি খাতের অন্য প্রতিদ্বন্দ্বীদের সাথে দিন তারা প্রতিযোগিতায় এরকমই আরেকটি প্রতিষ্ঠান এনসেল টেক্সটাইল যারা তিরপল তাঁবু ও বিশেষ ধরনের কাপড় তৈরি করে থাকে কে কোন সাইজের নিবে আমরা যে হোক না কেন হওয়ট হঠাৎ আমরা এটা মেকিং করে দি। এর আগে জিনিসটা করতে হয় এই জিনিসটাকে আমরা একজন সাদা কাপড়টা দেখে আসলাম কালকে আমার কাপড় গতকাল কাপড় প্রুফিং হয়েছে কোনো প্রুফিং মেশিন ওই আমার একটা ইয়ে আছে এটা আপনার কি বলে মেশিন আছে করাই আছে যেখানে থেরাপিন ওয়ার্ক বা আদার রো আমরা এই ফিট দিই আগুন দিয়ে এটাকে গালাইয়া মেশিনে প্রুফিং করি লম্বা লম্বা করে প্রুফিং করি গতকাল আমরা এগুলো প্রফিং করেছি এই প্রুফিং করে এখানে আমরা এগুলো আর এই যে দেখালাম আপনাকে এগুলো আমার অর্ডারের মাল এগুলো আমরা আনসারের ধাপ্লাই দেবো বাংলাদেশ আনসার বিটিপিতে একটা অর্ডার ছিল আমার হচ্ছে এটা আমরা কালার করে আমরা এখানে কাটিং করে সেলাই করতেছি সেনাকল্যাণের অধিকাংশ প্রতিষ্ঠানের মতোই পাকিস্তানি শিল্পপতিদের মালিকানায় উনিশশো ষাটের দিকে চালু হয় এই কারখানা এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেগুলো পরিত্যক্ত সম্পত্তি হিসাবে সরকার প্রথমে অধিগ্রহণ করে আর পরে উনিশশো বাহাত্তরে তা হস্তান্তর করা হয় সেনা কল্যাণ সংস্থাকে তবে প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কর্মকর্তারাও স্বীকার করেছেন যে তাদের তৈরি বিশেষায়িত পণ্যের চাহিদা দিন দিন কমছে এবং ভবিষ্যৎ খুবই অনিশ্চিত চট্টগ্রামে সেনাকল্যাণ সংস্থার আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে এসকে কে ইলেকট্রিক এই প্রতিষ্ঠানের সবচেয়ে পরিচিত হচ্ছে হাবিফ ফ্যান তবে পরিত্যক্ত সম্পত্তি হিসাবে শ্রেণীবদ্ধ হবার পর তা সেনাকল্যাণ সংস্থাকে দেওয়া হলেও প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকরা আদালতের আশ্রয় নিয়ে তা ফেরত পেয়েছেন তবে হাবিফ ফ্যানের নাম ব্যবহারের ব্র্যান্ড অধিকার সেনা সেনাকল্যাণ সংস্থা কিনে নিয়েছে এবং এখনও তার উৎপাদন চালু রেখেছে এছাড়া প্রতিষ্ঠানটি পল্লী উন্নয়ন বোর্ড এবং বরেন্দ্র প্রকল্পের জন্য বৈদ্যুতিক ট্রান্সফরমার তৈরি করে থাকে প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়ায় এখনো আধুনিকায়নের কোনো ছোঁয়া লাগেনি যখন ওই টারনে যায় তখন এটা অটোমেটিক অফ হয়ে যায় স্যার আবার আরেকটা কয়েলের জন্য একটা চক্কর ঘুরে দেয় এইভাবে পুরা কয়েলটা হয় আর ট্রান্সফর্মারের জন্য স্যার এখানে আমাদের যে মেশিন আছে এগুলো ওয়াইন্ডিং মেশিন সব সাদা কালো সিটিজেন টেলিভিশন ইলেকট্রনিক্স অব্যাহত লোকসানের কারণে এটি বন্ধ রয়েছে গত কয়েক বছর ধরে তবে আবারও তাদের নতুন বিনিয়োগ করে এটিকে সচল করার চেষ্টা চলছে তেজগা শিল্প এলাকায় যে জায়গার উপর প্রতিষ্ঠিত সেই জায়গাটি অবশ্য সম্পদ হিসাবে অত্যন্ত মূল্যবান আর এই ফ্যাক্টরি আমাগনের উল্টো দিকেই হচ্ছে আইসক্রিম চকলেট অ্যান্ড ক্যান্ডি ফ্যাক্টরি মূলত রাজধানীর বাইরে মফসল এলাকাতেই এদের বাজার আর ঢাকায় এখন বেসরকারি খাতে অত্যাধুনিক আইসক্রিম এবং চকলেট উৎপাদনকারী কারখানা রয়েছে আর সে কারণেই ভবিষ্যতে স্যাভয়কে বড় ধরনের প্রতিকূলতার মুখে পড়তে হতে পারে সেনাবাহিনীতে কর্মরত কর্মকর্তারাই যেহেতু সেনাকল্যাণ সংস্থার মূল নীতি নির্ধারণ এবং পরিচালনার কাজটি করে থাকেন সেহেতু সামরিক শৃঙ্খলার কঠোর নিয়ম নীতির বন্ধনে তাঁরা আবদ্ধ সুতরাং সেনা সদরের সবুজ সংকেত ছাড়া কোন তথ্যই তারা সর্বসাধারণ এমনকি সাধারণ সৈনিকদের জন্য প্রকাশ করেন না তবে তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে নানা প্রতিকূলতা সত্ত্বেও নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে সেনাকল্যাণ সংস্থা দুই হাজার সালে মুনাফা করেছিল ছত্রিশ কোটি টাকা আর দুই সালে সেই মুনাফায় প্রবৃদ্ধির হার প্রায় ৩০ শতাংশ অর্থাৎ মুনাফা হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা যেসব কল্যাণমূলক কাজ সংস্থাটি করে থাকে সেগুলো হচ্ছে শিক্ষাবৃত্তি প্রশিক্ষণের জন্য বৃত্তি চিকিৎসা এবং দুস্থ বিধবাদের আর্থিক সাহায্য দেওয়া এসব খাতে গত আটত্রিশ বছরে ঠিক কতটা অর্থ ব্যয় করা হয়েছে তার কোনো হিসাব সাধারণের জন্য প্রকাশ করা হয় না তবে অবসরে যাওয়া সেনা সদস্যদের অনেকেরই অভিযোগ যে সেনা কল্যাণ সংস্থা আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্ত নয় এবং সে কারণে তাঁরা তেমন কোন উপকার পান না ঢাকা সেনানিবাসের পাশেই কাফরুলে কয়েকজন অবসরপ্রাপ্ত সৈনিকদের কাছে বিষয়ে জানতে চাইলে তাদের সবার মধ্যেই এক ধরনের অসন্তোষ দেখা গেল যদি বিশেষ হয় সেনা থেকে হবে। ফর্ম নিয়ে আবার এজি মহাদয় থেকে এই ফর্ম স্যাংশন করতে হবে তারপর ফর্মালিজ করে তারপর আমাদের এই এটা টাকা পেমেন্ট হয় এটা খুব বিশাল ফর্মালিটি এটা সবাই পারেও না কিন্তু আমাদের বেশিরভাগ লোক সিক্সটি পার্সেন্ট লোক বসবাস করে গ্রামে ফর্টি পার্সেন্ট লোক বসবাস করে ক্যান্টমান এলাকায় তাতে আমরা ফর্টি পার্সেন্ট লোক ট্রিটমেন্ট আনে চাই কিন্তু গ্রামের লোক তো আছেই না গ্রামের লোক যারা যারা সৈনিক থেকে অনেকের তারা গ্রামের গঞ্জে ওদিকে ট্রিটমেন্ট করে এত দূর আসিয়া পোষে না আছে না কিন্তু আমরা যারা এখানে থাকি আমরাও যদি এই নিয়মটা হতো যে আমরা আমি আমি যেমন মুজিব আমার ওয়াইফ আমার ছেলেমে মেয়ে এবার সবাই সিপাহী থেকে অনেক সবাই যদি ট্রিটমেন্টটা পেত তাহলে আমার জন্য খুব ভালো হতো কিন্তু এই ট্রিটমেন্ট ছাড়া আর কি কি দেয় সেনা কল্যাণ সংস্থা থেকে আর সেনকল সংস্থা থেকে যদি কোন বৃহৎ আদী ছেলে অনেক অনেকে জানেও না যদি অসুবিধা হয় কোন ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে আগে দিত এখন দুইজনের দেয় তাও সবাই পায় না ফর্ম ফিল করে দেওয়া আনা নেওয়া এটা সবার জন্য সম্ভব হয় না তো এই অবসরপ্রাপ্ত সৈনিকদের সংখ্যা কত বলবেন বাংলাদেশে এখন আমাদের এবং এর মধ্যে কত শতাংশ এটার সেনা কল্যাণ সংস্থা থেকে উপকৃত হন আমাদের সৈনিক সোলজার যারা সেনা কল্যাণ থেকে যে হেল্প করে টাকা পয়সা হেল্প করে কেউ অনেকেই জানেই না এটা জানে না পাঁচ জনের মধ্যে কি কারো পরিবার উপকৃত হয়েছে সেনা কল্যাণ সংস্থা থেকে না সেনা কল্যাণে আমি নায়ক মোহাম্মদ ফজলুল করিম অবসরপ্রাপ্ত সনিক আমরা এবং আহ আমরা দুজন চাকরির জন্য বললো এটা অপেক্ষা করার অপেক্ষা তো দুই বছর করছি আর দু চার বছর করলে তো আমরা খবরে চলে যাব তা আমরাও চাকরি হব না ছেলে মেয়েরও চাকরি হচ্ছে কাদের চাকরি কোন ছেলে মেয়ে নিচ্ছেন আপনারা চিকিৎসা সেবা পেয়েছেন আমি গেলাম যে আপনারের সম্বন্ধে জানা আছে সহযোগিতা নিয়ে এছাড়া সাহায্য দেবার নীতিতে সব পরিবর্তন আনা হয়েছে সেগুলো নিয়েও অবসরপ্রাপ্ত সৈনিকদের খব রয়েছে সেনাকল্যাণ সংস্থার ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি যতটানা না দর্শনীয় তার চেয়ে অনেক বেশি সাফল্য দেখা যায় আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রকল্পগুলোতে আর সেই ট্রাস্টের উদ্যোগগুলোর মধ্যে আইনগত কারণে হিসাব প্রকাশে বাধ্য যে প্রতিষ্ঠান সেটি হল ট্রাস্ট ব্যাংক। ফৌজি বাণিজ্যের চতুর্থ পর্বে আমরা নজর দেব সেদিকে बुजी बाज्य धारा परेशन कर लेंगे যে আগের তিন পর্বে ব্যবসা বাণিজ্যে সেনাবাহিনী জড়িয়ে পড়ার ইতিহাস পাকিস্তানের প্রভাব এবং ফৌজি বাণিজ্যের সূচনা যে সেনা কল্যাণ সংস্থায় সেই সংস্থার হালচালের কথা আমরা শুনেছি চতুর্থ পর্বে আমরা নজর দেব যে প্রতিষ্ঠানকে ঘিরে সেনাবাহিনী বিতর্কের মুখে পড়েছিল সেই ট্রাস্ট ব্যাংকের দিকে ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা হচ্ছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের নিয়ন্ত্রণ তার ট্রাস্টি বোর্ডের হলেও তার কার্যকর নিয়ন্ত্রণ মূলত সেনা সদরে কেন্দ্রীভূত বাংলাদেশে সেনাবাহিনী তাদের সব প্রাতিষ্ঠানিক বিষয়গুলোতে সাধারণত গোপনীয়তা নীতি অনুসরণ করে থাকে কিন্তু তা সত্ত্বেও দুই সালের অক্টোবরে যখন বলা হচ্ছিল যে সেনাবাহিনী নেপথ্য থেকে তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করছে সে সময় তৎকালীন সেনাপ্রধান মঈনউ আহমেদ যুক্তরাষ্ট্র সফররত অবস্থায় টেলিফোনে বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দেন সাক্ষাৎকারের পটভূমিকা ছিল তাঁকে ঘিরে একটি বিতর্ক সে বছরে শেয়ার বাজারে তালিকাভুক্তির জন্য ট্রাস্ট ব্যাংকের যে প্রসপেক্টাস প্রকাশিত হয় তাতে দেখা যায় যে ব্যাংকটির চেয়ারম্যান হিসাবে সেনাপ্রধান জেনারেল মঈনু আহমদের ব্যক্তিগত ঋণের একটি বিবরণ প্রকাশিত হয়েছে ব্যাংকের নিরীক্ষক বা অডিটরদের যাচাই করা এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সত্যায়িত ব্যাংকের আর্থিক বিবরণীতে দেখা যায় যে দুই সালে জেনারেল মঈনু আহমদের গৃহ নির্মাণ ঋণ ছিল নিরানব্বই লক্ষ টাকা আর দুই সালে তা কমে দাঁড়িয়েছে তেত্রিশ লাখ টাকায় ওই হিসাব বিবরণীতে ব্যাংকের সব পরিচালকদের স্বাক্ষর ছিল যাদের অধিকাংশই ছিলেন কর্মরত সেনা কর্মকর্তা ফলে কারণেই সংগত কারণে যেহেতু জেনারেল মঈনু আহমেদ এক বছরে ছেষট্টি লক্ষ টাকা ঋণ পরিশোধ করেছেন সেহেতু ওই টাকার উৎস সম্পর্কে ব্যাখ্যা প্রয়োজন তখন তিনি বিবিসিকে এটা আর আমি সাইত লক্ষ টাকা ফেরত দেয়নি সেটাও ফল ট্রাস্ট ব্যাংকের নিয়ম অনুযায়ী কথা হলো আমি যে রিটার্ন করছি যে টাকাটা আমার বাড়ি ভাড়া আমি যেটা পাই আমি এটা সম্পূর্ণ ব্যাংকের নিজেছি অবশ্য ট্রাস্ট ব্যাংকের ওই প্রকাশিত নিরীক্ষাকৃত হিসাব ভুলছিল এমন কথা কেউই দাবি করেননি बैंकटर परिचालना पर्षद बैंकर बैंक, बैंक, बैंक शेयर दायित्व शे ए ए कन्सालसियल सिक्यूरिट अंडचेज कमिशन क्यों ही तथ्य के बेठी बनेंकार इतिहास दीर्घकार प्राथमिक उद्योग जड़ित सकजोटेंट जेनारे अमीन आहमेद चौधरी আমরা নীতিগত অনুমোদন নিতে পারি সেই সময় চাকরিগত কারণে আমাকে প্রায় চব্বিশ ঘন্টা নোটিশ এই ট্রাস্ট থেকে অন্য জায়গায় বদলি করা হয় আমি যখন দেখলাম যে একটা স্পর্শকাতাম মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের জন্য সেটা আমি রাতারাতি সেনা প্রধান ছিলেন তখন যেন আতিক ওনাকে কনভিন্স করে আমি সেই নীতিগত অনুমোদনের লাইসেন্সটা সেনা প্রধানের কাছে হস্তান্তর করে দিই কল্যাণ ট্রাস্টের সম্পূর্ণ সেনা সদরে পড়ে আছে আমি আবার এটাকে পুনর্জীবিত করে প্রসেসিং করি লক্ষ্য কি ছিল কেন আপনারা ব্যাংক করতে চেয়েছিলেন এটা একটা হচ্ছে যে সেনা কল্যাণ সংস্থারও যথেষ্ট ইউনিট ছিল যেগুলির ফাইন্যান্সিং এর জন্য একটা ব্যাংকের আমরা প্রপোজাল চিন্তা করছেন দ্বিতীয় যেটা সেটি হল মাইক্রো ক্রেডিট সিস্টেম খাড়া করার জন্য রিটায়ার্ড আর্ম ফোর্সেস লোকদেরকে পেনশন লাইফে তারা যাতে ছোটখাটো কিছু করে খেতে পারে কর্মসংস্থান বাড়াতে পারে সে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাও একটা উইং হিসেবে আমরা রাখতে চেয়েছিলাম অবসরপ্রাপ্ত জেনারেলদের যাঁর সাথে এই কথা বলেছি তারা সবাই নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন যে সেনাবাহিনীর কোনো পদস্থ কর্মকর্তার কোন প্রশ্নবদ্ধ ভূমিকা বিশেষ করে বাণিজ্যিক কার্যক্রমের সংশ্লিষ্টতার কারণে সামগ্রিকভাবে ওই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও মর্যাদাকে ক্ষুণ্ণ করে ট্রাস্ট ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উনিশশো সালে এবং প্রাথমিক পর্যায়ে এর পরিশোধিত মূলধন ছিল কুড়ি কোটি টাকা পর্যায়ক্রমে অবশ্য ব্যাংকের অনুমোদিত মূলধন এবং পরিশোধিত মূলধনের পরিমাণ বেড়েছে দেশের পুঁজিবাজার থেকে নতুন পুঁজিরও বিনিয়োগ হয়েছে এই ব্যাংকে ট্রাস্ট ব্যাংকের প্রকাশিত হিসাব অনুযায়ী একত্রিশে মার্চ দুই হাজার ব্যাংকটির অনুমোদিত মূলধনের পরিমাণ হচ্ছে দুশো কোটি টাকা ওই সময়ে ব্যাংকটির সারা দেশে শাখা ছিল আটত্রিশটি আর ওই বছরেই ব্যাংকটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে তার মূলধনের পরিমাণ বাড়ায় এবং তা গিয়ে দাঁড়ায় একশো কোটি টাকায় দুই হাজার আটের বার্ষিক রিপোর্ট অনুযায়ী দুই হাজার সাত ব্যাংকটির মুনাফা ছিল প্রায় চব্বিশ কোটি টাকার মতো এবং দুই হাজার আটে তা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ছেচল্লিশ কোটি টাকা দুই হাজার সালেও মুনাফা বেড়ে একষট্টি কোটি টাকা ছাড়িয়ে গেছে তবে দেশের প্রায় অর্ধশত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় ট্রাস্ট ব্যাংক কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো প্রশ্ন সাপেক্ষ ইকনমি কিন্তু প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক কন্ট্রোল করে যেটা দশ বছর আগেও কিন্তু ছিল না ন্যাশনালাইজ ব্যাংক অফ সুতরাং প্রেজেন্ট যে আমরা যে রেটে আমাদের প্রাইভেট সেক্টর গ্রোথ হচ্ছে সেই আমার মনে হয় না আর্মির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সেরকম গ্রোথ হচ্ছে গ্রোথ হতে গেলে তো আপনার ম্যানেজমেন্টের দরকার সেখানে প্রফেশনাল ম্যানেজমেন্ট কিরকম আছে আমি যায় না কিন্তু আমাদের জন্য কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতা বলেন বা চিন্তার কারণ না কিন্তু তারা কতদূর প্রতিযোগিতা করতে পারবে প্রাইভেট সেক্টরের সাথে আমার সন্দেহ রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোকে যখন বেসরকারীকরণের কথা বলছে সরকার তখন বিভিন্ন বাহিনীর জন্য সরকারের পৃষ্ঠপোষকতায় এবং অর্থায়নে আলাদা ব্যাংক করার যৌক্তিকতা স্পষ্ট নয় সেনাবাহিনীর মতো সরকার আরও একটি বাহিনীর জন্য ব্যাংক প্রতিষ্ঠা করেছিল যার অভিজ্ঞতা মোটেও সুখকর নয় এটি হচ্ছে আনসার বিডিপি ব্যাংক বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের জন্য একই ধরনের একটি ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত সরকার নীতিগতভাবে চূড়ান্ত করে রাখলেও বিষয়টি নানা কারণে এখনও বাস্তবায়িত হয়নি आनसर भिडीपर एक बैंकार उद्योग ने आनसार विद्रोह बैंक व्यवस्था परिचालक मोहम्मद नुरूल हुदा चौधरी प्राय छाप्पन्न लक्ष आनसर भिडिपी सदस्य सारा बांगेटी आज अर्थनिक উন্নয়নের জন্যই ইভ্যান্টটা সৃষ্টি করা হয়েছে এবং আমরা মাইক্রো ক্রেডিট দিয়ে ইভ্যান্টটা শুরু হয় ইনিশিয়ালি উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটি উপজেলা একটি করে শাখা হবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে গত বারো তেরো বছরে আট পর্যন্ত একাশিটা শাখা আর ১৯টা শাখা করে এখন উন্নীত হয়েছে একষট্টি শাখায় 2008 পর্যন্ত এটাতে শুধু একটা প্রোডাক্ট ছিল ক্ষুদ্র ঋণ যেটা বাংলাদেশে বিভিন্ন এনজিও দিয়ে থাকে আমরা দিতাম পরবর্তীতে এসে দেখলাম যে ভাগ্য দরকার তারপরে আমি প্রায় ছয় সাতটা প্রোডাক্ট যোগ করেছি একটা লোক কনজিউমার দুই নম্বর হইল কৃষিভিত্তিক শিল্পী ঋণ তিন নম্বর এটা বর্তমান সরকারের নির্বাচনের একটা ইস্তেহার ছিল আমাদের আছে যেমন যারা করে মহিলারা সময় দিয়ে লোন পেতে পারে আবার একটা স্কিম আছে মহিলাদের ডিপোজিট পেনশন স্কিম যেহেতু এটা ব্যাংকিং কোম্পানির আইনের আওতায় অন্তর্ভুক্ত নয় সেই জন্য এরা কমার্শিয়াল ব্যাংকিং করতে পারছে না সাধারণ মানুষের চোখে বাংলাদেশে দুটো বাহিনীর নিজস্ব ব্যাংক রয়েছে একটা হচ্ছে সেনাবাহিনীর ট্রাস্ট ব্যাংক আর আনসার ভিডিপি বাহিনীর আনসার ভিডিপি ব্যাংক এই দুটো ব্যাংকের মধ্যে কোনো সামঞ্জস্য আপনি দেখেন মনে হচ্ছে যে আমরা ডিপোজিট নিতে পারি না বাইরে থেকে এবং ঋণও দিতে পারি না বাইরে উইদিন দি মেম্বার আমরা এটা পরিচালনা করে থাকি কিন্তু দেখেন ট্রাস্ট ব্যাংক কিন্তু এটা থেকে বেরিয়ে গেছে তারা যেহেতু ফুলি সিডিউল ব্যাংক কমার্শিয়াল হয়েছে কার্যত আনসার ভিডিপি ব্যাঙ্ক কাজ করছে একটি ক্রেডিট সোসাইটির মতো অনুমোদিত মূলধনের যতটা অংশ সরকার পরিষদ করবে বলে কথা ছিল শেষ পর্যন্ত তার অর্ধেকটা দিয়েছে সরকার অন্যদিকে ট্রাস্ট ব্যাংক শুধু যে বাণিজ্যিক ব্যাংক হিসাবে কাজ করছে তাই নয় বরং তারা মার্চেন্ট ব্যাংক বা বিনিয়োগ প্রতিষ্ঠান হিসাবেও কাজ করার অনুমতি পেয়েছে এছাড়া বিশেষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার আলামত এখানে স্পষ্ট যেমন পাসপোর্টের ফি জমা নিয়ে সেই পাসপোর্ট ইস্যু করার ক্ষমতাও এই ব্যাংককে দেওয়া হয়েছে ोषकार धर बिष्ठानिक सहायता पे बैंक, बैंक रेजिस्ट्रफिस कैंटनमेंट रेस्ट्रिकशन आज सम्पूर्ण रूप एप्लीकेबल विशेष स्पेशल प्रिभिना কিন্তু যেটা আমরা পাই সেটা হলো যে এই ব্যাংক একটা ইউনিক বোর্ড প্রোভাইড করেছে যে বোর্ডটা একটা ইনস্টিটিউশনের প্রতিনিধিদের দ্বারা রিপ্রেজেন্টেড সুতরাং তাদের বিহেভিয়ার প্যাটার্নটা তাদের অর্গানাইজেশনাল ডিরেকশনটা লাইক এন ইনস্টিউশন যেটা আমি খুব দুর্ভাগ্যজনক হল বলতে হব যে আমাদের দেশে অনেক প্রাইভেট সেক্টর ব্যাংক নাই। এবং এখানে কোনো ব্যক্তিগত বা সরকারি কার্যবিধি বিষয়ে অভিজ্ঞ প্রশাসনের সর্বোচ্চ পদে কাজ করেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিবদের একজন ড আকবর আলী খান বলছেন যে পাসপোর্টের আবেদন এবং ফি গ্রহণের এই কাজ এভাবে একটি ব্যাংককে দেওয়া আইনসম্মত নয় সরকারের যে প্রক্রিয়মেন্ট গাইডলাইন আছে তাতে এই ধরনের ক্ষেত্রে টেন্ডার হওয়া উচিত ছিল ওপেন টেন্ডার এবং ওপেন টেন্ডারের ভিত্তিতে যেখানে সবচেয়ে সস্তায় কাজটা ভালোভাবে করা যায় সেটা করাই বাঞ্ছনীয় বলে মনে হয় তবে অনেক সময় সরকার তাড়াতাড়ি কোনো কাজ করার জন্য হয়তো বিশেষ কোনো প্রতিষ্ঠানকে অনুরোধ করতে পারেন কিন্তু এইটা স্থায়ী ব্যবস্থা হতে পারে না শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি হওয়ায় ট্রাস্ট ব্যাংকের পরিচালনায় সাধারণ শেয়ারধারীদের কাছে পরিচালকদের জবাবদিহিতা নিশ্চিত করার একটা ব্যবস্থা আইনগতভাবে রয়েছে কিন্তু তা সত্ত্বেও বিশেষজ্ঞরা বলছেন যেহেতু ষাট শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের হাতে এবং পরিচালকদের সংখ্যাগরিষ্ঠ সদস্যই হচ্ছেন সেনাবাহিনীর কর্মরত কর্মকর্তা আর বোর্ডের চেয়ারম্যান সেনাপ্রধান নিজে সেখানে সেনা সংস্কৃতির প্রভাব থাকাটাই স্বাভাবিক ফৌজি বাণিজ্যের পঞ্চম পর্বে আমরা নজর দেব সামরিক বাহিনীর ভূসম্পদ কিভাবে বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে ব্যবহৃত হচ্ছে সেই দিকে আগের পর্বগুলোতে ব্যবসা সেনাবাহিনীর জড়িয়ে পড়ার ইতিহাস পাকিস্তানের প্রভাব এবং কয়েকটি প্রতিষ্ঠানের হালচলের কথা আমরা শুনেছি পঞ্চম পর্বে আমরা নজর দেব সামরিক বাহিনীর ভূসম্পদ কিভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে ব্যবহৃত হচ্ছে সেই দিকে সেনাবাহিনীর শেষে সম্পর্কিত একটি বড় বাণিজ্যিক প্রকল্প হচ্ছে ঢাকা বিমানবন্দরের কাছে বিলাসবহুল পাঁচ তারা হোটেল রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল এই হোটেলটি প্রতিষ্ঠার উদ্যোগের প্রথম পর্যায়ে এর সাথে জড়িত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী প্রথমত হলো যে যারা গেস্ট আসতেন বাইরের থেকে তারা ভিতরে রাখাটা আমাদের জন্য একটু কষ্ট করছিল এবং অল ওভার দি ওয়ার্ল্ড আপনি দেখবেন যে রিটায়ার্ড লোকদের মানে নয় তবে রেসিডেন্সিয়াল অ্যাকমোডেশন সব জায়গায় করা হয় যাতে করে আপনি যদি কনভেশন করেন আপনি যদি বিভিন্ন মিলিটারি সেমিনার করতে চান বিভিন্ন লোককে আনতে চান তারা যেন থাকতে পারে তারা ছিল যেহেতু তখন হরতাল ছিল নানান ধরনের সৃষ্টি হচ্ছিল সবাই চাচ্ছিল রেললাইনের অপোজিটে একটা ভালো হোটেল করা সেই সুযোগটা আমরাও গ্রহণ করি এই জন্য যে এটা সেনা কল্যাণ সংস্থা থার্ড পার্টির মাধ্যমে থাইল্যান্ড স্পন্সার হিসেবে থেকে প্রফেশনাল এটা করে আমি চুক্তি করি সাথে সেটা সম্পূর্ণ দায়িত্ব ছিল হলিডিন ইন এটাকে করবে পরবর্তীকালে তাই হয়েছে হয়তো ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে রেডিসন এসেছে হোটেলটির পুরোপুরি মালিকানা হচ্ছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের এবং এটি পরিচালনার দায়িত্ব নিয়েছে আন্তর্জাতিক হোটেল চেইন রেডিসন স্থাপত্য নকশার দিক থেকে হোটেলটির নান্দনিক সৌন্দর্য যে কারোরই নজর কাটবে আর সব বিলাসিতা বা আরাম আয়েসের জন্য বিত্তবানেরা পাঁচতারা হোটেলের আতিথ্য গ্রহণ করে থাকেন তার সব কিছুই এখানে আছে চিত্ত বিনোদনের আয়োজন অতিথিদের মাতিয়ে রাখার জন্য যথেষ্ট রেস্তোরাঁগুলোর খাবারের কথাই বলুন কিংবা পানশালার পানীয় অথবা শরীর বা রূপচর্চার সেরা আয়োজনগুলোর সবই রয়েছে এই রেডিসন ওয়াটার গার্ডেনে হোটেলটিতে শুধুমাত্র সামরিক ভূ সম্পত্তির প্রতিষ্ঠিত তাই নয় এটি ঢাকা সেনানিবাসের অন্যান্য স্থাপনার কিছু সুযোগ সুবিধাকেও বাণিজ্যিক মুনাফার মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকে অতিথির জন্য যে সব বিশেষ প্যাকেজ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে গল্ফ প্যাকেজ হোটেলটির ওয়েবসাইটে বলা হচ্ছে। ঢাকার রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে এক রাত অবস্থান করে আর্মি গল্ফ ক্লাবের নাইন হোল গলফ খেলার সুযোগ উপভোগ করুন গল্ফ স্পেশালে অন্তর্ভুক্ত রয়েছে ডিলাক্স কক্ষে রাত্রিযাপন বিনা ভাড়ায় হোটেলের গাড়িতে হোটেল থেকে গল্ফ কোর্সে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা বিনা ভাড়ায় গল্ফ ক্লাব এবং প্রত্যেকের জন্য আলাদা ক্যাডিং রেডিসনের গল্ফ প্যাকেজের গাড়িতে করে গল্ফ কোর্সে যাচ্ছি এটি ঢাকা সেনানিবাসের মধ্যে অবস্থিত যে সমস্ত অতিথিরা এই গলফ প্যাকেজ কেনেন তারা এই সুবিধা ভোগ করতে পারেন আপনি যে এই কাজ করেন এই যে গলফ কোর্সে নিয়ে যাওয়া আশা করেন এরকম কতজন এরকম সাধারণত পান দিনে কারণ আমি যখন বুকিং করতে চেষ্টা করলাম তখন নভেম্বরের শেষ সপ্তাহে কিন্তু বুকিং পাইনি দেখলাম যে গল্ফ কোর্স বুক হ্যাঁ একটু বের ছিল বেশি ढाय एधर विल्सबहुल होटेल रेच पांचटी कंतु आ कारो पक्ष तर अतिथि सेंानीवास गल्फ कोर्से गल्फ खेलार सूझ देवार को अवकाश नहीं ঢাকা অন্যান্য পাঁচ তারা হোটেলগুলোর মধ্যে দুটির মালিকানা বাংলাদেশ সরকারের এবং একটি ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের আর অপর দুটি হোটেলের উদ্যোক্তা পরিচালকরাও নিশ্চিত করেছেন যে রেডিসনের মতো প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা পাওয়া তাঁদের পক্ষে অসম্ভব রেডিসনের সাথে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার কারণে হোটেল শিল্প সম্পর্কে অভিজ্ঞ বিশ্লেষকদের কেউ এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চান না সুতরাং অন্যের জবানিতে একজন বিশেষজ্ঞের বক্তব্য শোনা যাক র্যাডিসন হোটেল সেনানিবাসের প্রায় সাত একর জমির উপর নির্মিত হয়েছে বর্তমান বাজার দরে যার মূল্য একশো কোটি টাকার উপরে ওই ধরনের অঙ্কের বিনিয়োগ কোনো বেসরকারি উদ্যোক্তার পক্ষে প্রায় অসম্ভব আর সে কারণেই ঢাকায় অন্য কোনো পাঁচতারা হোটেলের স্থাপনা র্যাডিসনের একটি ভগ্নাংশ মাত্র এর উপরে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের যে অর্থ এই হোটেলে বিনিয়োগ করা হয়েছে সেই একই পরিমাণ বিনিয়োগ কোন বেসরকারি উদ্যোক্তা যদি ব্যাংক থেকে ঋণ নেন তাহলে তার সুদের হার হবে ১০ থেকে ১৪ শতাংশ সুতরাং এখানে কোন প্রতিযোগিতার অবকাশ কোথায় বিষয়টি সম্পর্কে র্যাডিসন হোটেলস অ্যান্ড রিসোর্টস এর মূল কোম্পানি কার্লসন হোটেলস ওয়ার্ল্ড ব্যাখ্যা জানতে চাওয়া হলে কোম্পানির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কর্পোরেট কমিউনিকেশনসের পরিচালক জে কৃষ্ণন এক লিখিত বিবৃতিতে জানান আমরা হোটেল ব্যবস্থাপনার কাজ পরিচালনাকারী একটি প্রতিষ্ঠান যারা হোটেলের মালিকদের এই ব্যবস্থাপনা সেবা প্রদান করে থাকি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমরা যেসব হোটেল পরিচালনা করি তার কোনটিতেই আমাদের মালিকানা নেই সুতরাং রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল ঢাকাতেও আমাদের কোন মালিকানা নেই অতিথি সেবা বা হসপিটালিটি খাতে এটা একটা প্রচলিত রীতি যে স্থাপনার মালিকরা সহযোগিতার ভিত্তিতে ব্যবসার উন্নয়নে নানা ধরনের সুযোগ বা সুবিধাকে কাজে লাগিয়ে থাকেন সেনানিবাসের গলফ কোর্স এভাবে একটি হোটেলকে বাণিজ্যিক সুবিধা নেবার জন্য ব্যবহার করতে দেওয়া কতটা যুক্তিসঙ্গত এ সম্পর্কে সেনা সদরের কোন বক্তব্য পাওয়া যায়নি তবে জেনারেল চৌধুরী এতে কোন সমস্যা দেখছেন না এটার ধরেন একটা হোটেল হচ্ছে হোটেলে যেখানে সত্ত্বাধিকার সেনা সশস্ত্র বাহিনী রয়েছে খেলতে দিতে দেওয়াটা খুব যে অযুক্তিক হবে তা নয় তার কারণই হচ্ছে যে এই জমিটা অতীত হিসাবে রাখতে হবে সিভিলিডেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই হিসেবে যাতে অন্যেরাইটাকে বিনা কারণে এনক্রোচমেন্ট না করে তাহলে গলফ কোর্স করাটি অধিক যুক্তিসঙ্গত সেই হিসেবে করা হয়েছে এবং সেটা যেহেতু একটা ফাইভ স্টার হোটেল রয়েছে সুতরাং হোটেলকেও সেই ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে তাতে সশস্ত্র বাহিনীর ক্ষতি হতে বা ডিফেন্সের কোন ক্ষতি হতে যাবে তা নয় বরং গলফ কোর্সটা যাতে সার্ভাইভ করতে পারে নিজের ইনকাম থেকে সেটাও একটা কমার্শিয়াল দিক তো দেখতে হবে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেসরকারি খাতের হোটেলগুলোর মধ্যে একটির উদ্যোক্তা পরিচালক রাজনৈতিক কারণে এক বছরেরও বেশি সময় বিদেশে অবস্থান করেন আর অপর একটি হোটেলের উদ্যোক্তা পরিচালককে সামরিক গোয়েন্দারা বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে হোটেল এবং বিলাসবহুল খাদ্য পানীয় এবং বিনোদন সেবা খাতে রেডিসন গার্ডেন হোটেলই সেনাবাহিনী সম্পৃক্ত একমাত্র প্রতিষ্ঠান নয় ढाई सेंानीवास संलग्न सड़के नतून आधुनिक फास्टफूड शप कैप्टेंस वार्ल्ड आर्मी वेलफेयर ट्रस्टर ही कैप्टेंस वार्ल्डे खबर दूसरा शाइन स्कूल पास ये सब धरण पाश्चात्य खबर पा जाए लंडन व निूयर्क शहर जोधर फास्टफूड शप है ठीक से धरण সংস্থাটি যে তার ব্যবসায়িক কার্যক্রম শুধুমাত্র বিলাসবহুল হোটেলের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে তা নয় খুব সাদামাটা হোটেলের ব্যবসাও বাদ যায়নি এরকম একটি হোটেল হল দক্ষিণাঞ্চলীয় শহর খুলনার নিউ টাইগার গার্ডেন হোটেল এছাড়াও ওয়াটার গার্ডেন হোটেলস নামে বন্দরনগরী চট্টগ্রামে আরেকটি পাঁচ তারা হোটেল প্রকল্প এখন বাস্তবায়নের পর্যায়ে রয়েছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে রয়েছে তিনটি গল্ফ ক্লাব ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব কুর্মিটোলা গল্ফ ক্লাব এবং সাভার গল্ফ ক্লাব এসব ক্লাবের সবগুলোই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন শত শত একর জমির ওপর প্রতিষ্ঠিত একমাত্র ভাটিয়ারি গল্ফ ক্লাবেরই গল্ফ কোর্স প্রায় ছশো একর জমির ওপর প্রতিষ্ঠিত তবে ভাটিয়ারি গল্ফ ক্লাব লিমিটেড নামে যে কোম্পানি সরকারি এই সম্পদকে বিনোদনমূলক ব্যবসার কাজে লাগাচ্ছে সেই ক্লাবের পরিচালনা পর্ষদে সেনাবাহিনীর বাইরে ধনী ও বিত্তবান কয়েকজন ব্যবসায়ীও রয়েছেন উনিশশো সালে প্রতিষ্ঠা ঠিক দুবছরের মধ্যেই এই ক্লাবের সদস্য সংখ্যা শয়ের কোঠায় পৌঁছে যায় এসব ক্লাবের আয় ব্যয় বা লাভ লোকসানের কোন হিসাব ক্লাবটির পরিচালকদের বাইরে জানার সুযোগ নেই ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব ১৯৮৪ সালের এগারোই এপ্রিল একটি কোম্পানি হিসেবে যথাযথভাবে রেজিস্ট্রি করা হয় এবং জাতীয় পর্যায়ের একটি ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে তার জাতীয় রাজস্ব বোর্ডের স্বীকৃতি লাভ করেছে যার অর্থ হল এই ক্লাবের যেসব দান বা সাহায্য আসবে তার উপর কোন কর প্রযোজ্য হবে না শাহভারের গল্ফ ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে প্রায় উনসত্তর একর জমির ওপর বর্তমানে এর সদস্য সংখ্যা সাড়ে সাতশো জন যার মধ্যে প্রায় ৪০ শতাংশ হলেন সেনাবাহিনীর বাইরের লোক এমন কি এদের মধ্যে প্রবাসী এবং বিদেশিও রয়েছেন সেনানিবাস সংলগ্ন এসব গলফ ক্লাবের প্রধান হচ্ছেন সংশ্লিষ্ট সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি আর পরিচালকদেরও সংখ্যাগরিষ্ঠরা কর্মরত সেনা কর্মকর্তা এসব রাষ্ট্রীয় সম্পদ একটি বিশেষ গোষ্ঠীর কাজে ব্যবহৃত হচ্ছে কিভাবে সে প্রশ্নের জবাব অবশ্য সেনা থেকে পাওয়া যায়নি তবে এসব ক্ষেত্রে সাধারণভাবে সেনাবাহিনী কি ধরনের নীতি অনুসরণ করে থাকে জানতে চাইলে সাবেক অ্যাডজোটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী বলছেন নর্মালি আর্মিতে হেডকোয়ার্টার বেজডে গল্ফ কোর্স থাকে ফাইটিং ফাইটিং বা আশেপাশে ভাবে গলফ কোর্স গড়ে উঠে না তার কারণ ফাইটিং ইউনিটের লোকজন বিকালবেলা খেলতে হয় সকালবেলা সম্পৃক্ত গল্ফ কোর্স তেমন ভাবে গড়ে উঠে না পিন্ডিত পাশেই গল্ফ কোর্স ছিল কিন্তু লাহোরে এত বড় ক্যান্টনমেন্ট সেখানে কিন্তু গল্ফ কোর্স ছিল না এখানে সাবারে তারা করেছেন সেটা सेंा बाहन शृंखलार्जन खूब बलपूत कार्यक्रम नय सशस्त्र बाहन प्राय सब वणिज्यिक उद्योग प्राथमिक पुजर जोगानदाता हल सरकार क्यों सरकार एरण नीति कतिक से प्रसंग फौजीज्य षष्ठ पर्वेशन फौजी वाणिज्य ফৌজি বাণিজ্যের আগের পর্বগুলোতে ব্যবসা বাণিজ্যে সেনাবাহিনী জড়িয়ে পড়ার ইতিহাস পাকিস্তানের প্রভাব ব্যাংক এবং হোটেল ব্যবসার কথা আমরা শুনেছি আজ নেবার পর রাষ্ট্রের বেসামরিক কর্মচারীদের বিপরীতে সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠ পৃষ্ঠপোষকতার বিষয় সেনাবাহিনীর যোগসূত্র রয়েছে এমন ধরনের সব শিল্প ও বাণিজ্যিক উদ্যোগে বিনিয়োগকৃত সম্পদের সিংহভাগ এবং প্রাথমিক পুঁজি প্রধানত এসেছে সরকারের কাছ থেকে অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণ তহবিলের যেটুকু সম্পদ উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের সশস্ত্র বাহিনী পেয়েছে তার তুলনায় বহুগুণ বেশি অর্থ এবং সম্পদ নতুন করে যোগান দিয়েছে সরকার এসব বাণিজ্য প্রকল্পে কিন্তু অবসরপ্রাপ্ত অন্য কোন সরকারি কর্মচারী বা কর্মকর্তার কল্যাণের জন্য সরকারের তরফে এত বিপুল আকারের কোন উদ্যোগ দেখা যায় না मचारी अवसर ग्रहण के पर पेंशन व अवसरकालीन भावा और सूझ सुविधा पे थकें सशस्त्र बाहन सदस्य एक ही पे थे अवसरप्रा सरकार कर्मचारी कल्याण समिति सभापति एम हाफिजुद्दीन खाना বেসামরিক কর্মচারী যারা রিটায়ার করে অবসরপ্রাপ্ত তাদের জন্য সরকার কি করে সেটা তুলনা করলে তো আপনার খুবই করুণ একটা চিত্র ফুটে উঠবে যেখানে কিছুই করা হয় না প্র্যাকটিক্যালি এমন কিছুই না যেমন আপনার অবসর সহকারী কর্মচারী কল্যাণ সমিতি আছে সেখানে সরকার বছরে এই বছরে দুই কোটি টাকা অনুদান দিয়েছে টোটাল আচ্ছা আর সেখানে সেনা কল্যাণ সংস্থা বা সেনাদের কল্যাণের জন্য অবসর সেনা কর্মসূচিদের জন্য কত টাকা খরচ করেছে এই সমস্ত প্রতিষ্ঠানটা গড়ে উঠছে বেসিক্যালি সরকারি আনুকূল্যে অর্থাৎ আনুকূল্যে গড়ে উঠেছে তারপর তারা ব্যবসা কাজ করেছে বড় হয়েছে বা কোন বন্ধ হয়ে গেছে আবার নতুন করে প্রতিষ্ঠান চালু করা হয়েছে এগুলো কিন্তু স্বচ্ছতার অভাব রয়েছে সৈনিকদের অবসরকালীন জীবন ও তাদের পরিবারগুলোর গুলোর কল্যাণের লক্ষ্যে এসব বাণিজ্যিক উদ্যোগে সেনাবাহিনীর আগ্রহী হবার কারণ কি সামরিক বাহিনীর অর্থনৈতিক কার্যক্রমের বিষয়ে বিশেষজ্ঞেড ইনসাইড পাকিস্তানি বইয়ের রচয়িতা ডিং দ্য ভেরি ফ্যাক্ট মিলিট্রি ডিসাইডস টু হ্যাভ অটোনমাস কন্ট্রোল অফ রিসোর্সেস টু প্রোভাইড ফর ওয়েলফেয়ার ডে ওয়েন সেনাবাহিনী অবসর পরবর্তী কল্যাণের বিষয়ে রাষ্ট্র দেখে থাকে তাদের পেনশন দেওয়া সরকারের দায়িত্ব কিন্তু তারপরেও সেনাবাহিনী নিজেদের জন্য আলাদা সম্পদ তৈরির যে উদ্যোগ নিয়েছে তার ফলশ্রুতিতে সামরিক বাহিনীর অর্থনৈতিক সামরিক বাহিনীর ভ্রাতৃত্ববোধ এবং রাজনৈতিক সরকারগুলোর কাছ থেকে বাড়তি সুবিধা আদায় করে নেওয়ার বিষয়টি যে শুধুমাত্র বাংলাদেশ বা পাকিস্তানে ঘটে থাকে তা নয় বরং পাকিস্তান এবং বাংলাদেশে সামরিক বাহিনী অন্য কয়েকটি দেশের অভিজ্ঞতার সমন্বয় ঘটাচ্ছে বলে মনে করেন ড আয়সা সিদ্দিকা Now, the Turkish model is that money is taken, you know, um, pension funds and then reinvested without. for uh, the military personnel actually getting uh, dirtying their hands it a scene indonesia ebong turasker modeler ekta song mishran turasker model ti hocche pension tohbiler taka niye ta punorbinyog kora tobe senabahini shekhane corporate byabosthapanar moyla nijeder hate lagay na tara nirbhor kore peshadar der upor kintu chin ebong indonesiay shamorik bahini nijerai ete gobhir bhabe jorito chiner পাকিস্তান হচ্ছে এই সেনাবাহিনী এখানে যেমন সরাসরি বাণিজ্যে জড়িত তেমনি পরোক্ষভাবেও তারা বিভিন্ন প্রকল্পে বাণিজ্যিক স্বার্থ বজায় রেখেছে বাংলাদেশের প্রায় এরকম আমার অবসর জীবনের কল্যাণের কথা বলে সেনাবাহিনী নিজেদের পছন্দে এবং নিয়ন্ত্রণে সম্পদ গড়ে তোলার কারণে রাষ্ট্রের উপর তার প্রভাব যে খুব একটা সুখকর হয়নি তার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে ইন্দোনেশিয়া আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক এক রিপোর্টে তার নির্মম প্রতিফলন দেখা যায় সামরিক বাহিনী নিয়ন্ত্রিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দেশটিতে বাণিজ্যিক লালসাতাড়িত হয়ে দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন এবং অপরাধমূলক নানা কর্মকাণ্ড জড়িয়ে পড়ে এরপর গণরোষের কারণে ২০০৪ সালে দেশটির পার্লামেন্ট আইন করে পাঁচ বছর সময় বেঁধে দেয় যে ওই সময়ের মধ্যে সশস্ত্র বাহিনীকে সব ব্যবসা ছেড়ে দিতে হবে কিন্তু তা আজ পর্যন্ত হয়নি কেন তা সম্ভব হয়নি জানতে چاہیےছিলাম ওই রিপোর্টের রচয়িতা হিউম্যান রাইটস ওয়াচের সিনিয়র ফেলো লিসা মিসোলের কাছে দিস হ্যাজ बीन আ হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট এন্ড পিপল ইন ইন্দোনেশিয়া আর কোয়াইট আপসেট अबाउट ইট অ্যাজ ওয়েল इट्स बीन वेरी ফ্রাস্ট্রেটিং देयर হিউজ ইন্টারেস্ট এটা একটা বড় জনক বিষয় এবং ইন্দোনেশিয়া সেজন্য অত্যন্ত হতাশ এখানে বিরাট স্বার্থের বিষয় রয়েছে একটা গোষ্ঠী আছে যারা চায় না এই ব্যবস্থাটার ইতি ঘটুক যে ব্যবস্থায় তারা সম্পদশালী হতে পারবে এছাড়াও সরকারের তরফে যুক্তি দেওয়া হয়েছে আইনগত জটিলতার আসলে বিষয়টি হচ্ছে রাজনৈতিক ইচ্ছার অভাব ইন্দোনেশীয় সমাজে সেনাবাহিনী এখনো অত্যন্ত ক্ষমতাবান একটি প্রতিষ্ঠান এগুলো তাদের হাত থেকে নিয়ে নিলে তারা ক্ষুব্ধ হতে পারে এই চিন্তার কারণে এক ধরনের অনীহাও রয়েছে রাজনৈতিক নেতৃত্ব সেজন্য বিষয়টিতে তেমন একটা জোর দেয়নি যে কারণে পাঁচ বছর পর একটা নতুন পদক্ষেপ হিসেবে যা ঘোষণা করা হয়েছে তা হলো একটি নতুন কমিটি গঠন যে কমিটি তাদের বাণিজ্যের গতিবিধির ওপর নজর রাখবে যাতে অতীতের মতো অন্যায় কাজগুলো আর না হয় বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগে সশস্ত্র বাহিনীর সম্পৃক্ততা সম্পর্কে সামরিক বাহিনীর ভিতরে কি ধারণা পোষণ করা হয় সেটা অবশ্য জানা দুষ্কর বাংলাদেশে সেনাবাহিনীর বাণিজ্য সংশ্লিষ্ট ভূমিকা নিয়ে কোন গবেষণার কোন অস্তিত্ব পাওয়া যায়নি তবে ব্যক্তিগত পর্যায়ে এ বিষয়টি আলোচনায় কর্মরত সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি লক্ষ্য করা গেছে অবসরপ্রাপ্ত সেনাপতিদেরও কেউ কেউ বিষয়টিতে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন আর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মনিরুজ্জামান বলছেন ব্যবসা বাণিজ্যের সেনাবাহিনীর পেশাদারী চরিত্রে আমার এখানে একটা বড় ধরনের প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানোর জন্যে সেনাবাহিনীর কি দক্ষতা আছে কিনা এবং করার প্রয়োজন আছে কিনা কারণ এগুলোই খুবই বড় এবং সফেড ব্যবসা একটা হোটেল পাঁচ তারা হোটেল চালানো বা একটা বড় ব্যাংক পরিচালনা করা এটা সাধারণ জনবল দিয়ে করা অনেক সময় এত সম্ভব হয় না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর কাছে যে তাদের যে জনবল আছে তাদের উপরে একটা নূতন চাপ সৃষ্টি হয় অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যবসার যে দক্ষতা প্রয়োজন সেই দক্ষ জনবল হয়তো সেনাবাহিনী কাছে নাই অথবা এমনও হতে পারে যে এইসব ব্যবসার সাথে জড়িত হওয়ার কারণে সেনাবাহিনী অনেক সময় তাদের ব্যবহার্য রসদপত্রের সর্বরাহ ব্যবস্থা ও অন্যের উপর নির্ভরশীল না রেখে নিজেরাই নিজেদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী উৎপাদনের প্রকল্প সেগুলো বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করে থাকে বাংলাদেশ সরকারের সাবেক একজন অর্থ সচিব জানিয়েছেন সাভারের সামরিক পশু খামারের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য একবার বাজেটে বিশেষ বরাদ্দ চাওয়া হলে তিনি যখন তার যৌক্তিকতা জানতে চেয়েছিলেন তখন ওই প্রস্তাবের সাথে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা তাকে জানিয়েছিলেন যে সৈনিকদের জন্য নিয়মিত দুধ প্রয়োজন এবং খোলা বাজার থেকে তা কেনা হলে শত্রুরা তাতে বিশ মিশিয়ে দিতে পারে সেই যুক্তিটি তখন নাকচ করে দেওয়া হলেও সামরিক বাহিনীর ওই খামার এখনও রয়েছে এবং তার সম্পদমূল্য কয়েক শত কোটি টাকা ছাড়িয়ে যাবে এখন যে যুগটা এসছে সেটা হচ্ছে আউটসোর্সিং এর যুগ বড় ধরনের কোন সেনাবাহিনী তারা নিজেরা আর এখন এসব জিনিস নিজেরা প্রডিউস করে না যেহেতু ব্যবসায়িক ভিত্তিতে এটা আউটসোর্স করা ম্যানেজমেন্টের দিক থেকে অর্থের দিক থেকে এবং ব্যবস্থাপনার দিক থেকে সব দিকে অনেকটা সহজ এবং লাভজনক হয় এই কারণে আমরা দেখবো যে যুক্তরাষ্ট্র মতন বড় সশস্ত্র বাহিনী তারা নিজেরা কোনো কিছু প্রডিউস করে না তারা সম্পূর্ণভাবে জিনিসটাকে আউটসোর্স করে দিয়ে থাকে এমনকি তারা দেখা যাচ্ছে যে আহ সেনাবাহিনীর যে রসদ বা যে খাদ্যদ্রব্য সরবরাহ ব্যাপারটা সেটাও নিজেরা অনেক অনেক দেশে করে না আর এটাও কেউ কমপ্লিটলি আউটসোর্স করে দিয়েছে এবং আউটসোর্সিং ম্যানেজমেন্টে হচ্ছে এখন বর্তমান ম্যানেজমেন্টের একটা বড় পন্থা জেনারেল মুনিউজামান পাশ্চাত্যের বৃহৎ সামরিক শক্তিগুলোর দৃষ্টান্ত উল্লেখ করে বলেন যে সেসব দেশে এমনকি সমরাস্ত্র তৈরি শিল্প বা ডিফেন্স ইন্ডাস্ট্রিও এখন বেসরকারি খাতের উপর ছেড়ে দেওয়া হয়েছে সেসব দেশে সেনাবাহিনী শুধুমাত্র গবেষণা ও অস্ত্রের উন্নয়ন কাজের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছে বাংলাদেশে প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীর সব বাণিজ্যিক উদ্যোগে জড়িত হবার বিষয়ে বারবার যোগাযোগ করেও প্রধান বা সেনা সদরের কোন বক্তব্য পাওয়া যায়নি আর বিষয়টি সম্পর্কে সরকারের নীতি কি। তা জানার খুব একটা এগুণো যায়নি জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক স্ট্যান্ডিং কমিটি সভাপতি এম ইবিস আলী ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন আলী বাংলাদেশের সামরিক বাহিনী এসব বাণিজ্যিক উদ্যোগে জড়িত হয় কোনো সমস্যা দেখেন না যে কাজগুলি করছে হলো সেনাবাহিনীতে বা সর্ত্র বাহিনীতে যারা আছে বিভিন্ন লেভেলে এবং যারা রিটায়ার্ড আছে তাদের ওয়েলফেয়ারের কিছু ব্যবস্থা করা এরা কিছু কিছু কাজ করছে খুব ভালো করছে আমি যতদূর জানি তবে আমি মনে করি যে এই কল্যাণমূলক যে কাজগুলি করা হোক সেগুলির একটা পরিসীমার মধ্যে থাকা উচিত এটা পরিষীমার মধ্যে থাকা উচিত এবং এটা এটা যেন বাহিনী বলেন বা বিমান বাহিনী বলেন বাহিনী বলেন তাদের এই ধরনের ওয়েলফেয়ার যেটাই থাকুক এটার জন্য ভিন্ন ডেডিকেটেড লোকজন আছে থাকা উচিত এটা যেটা আমি বুঝি যে এটা একটা ব্যালেন্স হওয়া দরকার সেটা হলো যে মূল কাজ যাতে কোনো ক্রমে বিঘ্নিত না হয় এই কাজগুলির জন্য णिज्य उद्योग नजर दिए तरफ हमोक्षर कल्याणमूलक ट्राष्टर बहरे सशस्त्र बाहन सरसि नियंत्रण परिचालना कर प्रको राम ফৌজি বাণিজ্যের আগের পর্বগুলোতে বিভিন্ন কল্যাণমূলক সংস্থা বা ট্রাস্টের নামে কিছুটা পরোক্ষভাবে ব্যবসা বাণিজ্যে সেনাবাহিনীর অংশগ্রহণের মাত্রা বা ব্যাপকতার দিকগুলোতে আমরা নজর দিয়েছি আজ সপ্তম পর্বে শুনব বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাসরি অধিগ্রহণ করে তা পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকার কথা कल्याण उद्देश्य प्रकल्प ग्रहण के तलिका अनेक दीर्घ सनाल्याण संस्था आर्मी ओलफेयर ट्रस्ट बांगलदेशयरफोर्स ओलफेयर असोसिएशन बएफए डब्ल्यूए बांगलदेश, बांगलदेश नेभल फोर्स वेलफेयर असोसिएशन विएनएफ डब्ल्यूए रिटायार्ड आर्म फोर्सेस वेलफेयर असोसिएशन आरए डब्ल्यू डिफेन्स अफिसार्स हाउसिंग सोसाइटीज इत्यादि क्यों शुद्म एसब कल्याण संस्थार वणिज्यिक उद्योगे सशस्त्र बाहन संपृक्तता सीमित नय বরং এসব বাহিনীর কোনো কোনটি এগুলোতে এখন সরাসরি যুক্ত হয়েছে এক্ষেত্রে সেনাবাহিনী এবং নৌবাহিনীর প্রকল্পগুলোর কথা বলা যায় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমানবন্দর সড়ক ধরে কিছুটা দূর গেলেই দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত শিল্প বাংলাদেশ টুলস ফ্যাক্টরি বা বিএমটিএফ राष्ट्राय खेर लोकसानी प्रतिष्ठानगुल्क सरकार जख बेसरीकरण नीतर आवतये तालिका बेसरकारीकरण बोर्ड या प्राइटाइजेशन बोर्डर का हस्तान्तर तक सेंगे आएमटीएफ अहणर पला जून दो हजार साले प्रकाशित बांग सरकार एक गेजेट प्रकाश में टुलैक्टर लिमिटेड केस्तान्तर आदेश जारी गेजेट नोटिशे सरकार पटभूमि वर्णना ब सरकार बेसरकारण नीतर आवत्य प्रतिष्ठान बेसरकारीकरण के तालिकाभुदेश सेंहठानटर एकश तिप्पन्न दशमिक चारत एकर जमी सह एचालनार दायित्व ग्रहण आग्रह प्रकाश कर ले गत चौथा फेब्रुआर उन्नीसश आटानबिखे प्राइटाइजेशन बोर्डर एक सभाय प्रतिष्ठानटर उक्त परिमाण जमी सह बा निकट हस्तान्तर व्यवस्था ग्रहण के मंत्रणालय अनुरोध करें गेजेटी और बला है प्राइटाइजेशन बोर्डर सुपारिश अर्थनैतिक विषय संक्रांत मंत्रिसभा कमिटी सचिव पर्यर उपकमिटी के विषय प्रक्रिया निर्णय सह सुपारिश पेश करार दायित्व दे উক্ত কমিটি কর্তৃক পেশকৃত সুপারিশ সরকার কর্তৃক অনুমোদিত হয় এবং তদনুসারে মন্ত্রণালয়ের আদেশের মাধ্যমে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের কাছ থেকে প্রতিষ্ঠানটি প্রত্যাহার করে তার ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব সেনাবাহিনীকে নষ্ট করার সিদ্ধান্ত হয় যে সেনাবাহিনী একশো তিপ্পান্ন দশমিক চার সাত একর জমিসহ মেশিন টুলস ফ্যাক্টরি পরিচালনার দায়িত্ব গ্রহণের আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু সরকারি সিদ্ধান্তে প্রস্তাবিত হেভি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের জমি এবং বাংলাদেশ রেলওয়ে কিছু জমিসহ মোট দুইশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় জমিসহ প্রতিষ্ঠানটি তাদের কাছে হস্তান্তর করা হয় সিদ্ধান্ত গ অনুচ্ছেদে বলা হয় বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের একক অস্তিত্ব বজায় থাকবে এবং তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোম্পানি হিসাবে পরিচালিত হবে কিন্তু সেনাবাহিনীর পক্ষে যাঁরা এই মেশিন টুলস ফ্যাক্টরি পরিচালনা করছেন তারা ইতিমধ্যেই ওই ফ্যাক্টরির স্থাপনার মধ্যে আরও তিনটি প্রতিষ্ঠান স্থাপন করে সেগুলো কোম্পানি হিসাবে চালু করেছেন এগুলো হলো বাংলাদেশ ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস লিমিটেড বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি সিএনজি কনভারশন লিমিটেড এবং বিদেশে কর্মসংস্থানে আগ্রহীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য বিএমটিএফ ট্রেনিং ইনস্টিটিউট এই তিনটি নবগঠিত প্রতিষ্ঠানের মধ্যে প্রথমটি একটি যৌথ উদ্যোগ প্রতিষ্ঠান যার অপর অংশীদার হচ্ছে ট্রেড মিউচুয়াল হংকং ট্রেড মিউচুয়াল হংকং একান্ন শতাংশ মালিকানার অধিকারী এবং এ নিবন্ধিত হলেও এর পরিচালকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা কোন প্রক্রিয়ায় এই প্রবাসী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কোম্পানির সাথে বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে কোম্পানি প্রতিষ্ঠা করেছে তার কোন ব্যাখ্যা কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি কয়েকশো একর জমির মূল্য সম্পদের হিসাবে অন্তর্ভুক্ত করা ছাড়াই সরকার মেশিন টুল ফ্যাক্টরির শেয়ার মূলধন হিসাবে আশি কোটি টাকা এবং বৈদেশিক ও সরকারি ঋণের মোট দুইশো অষ্টাশি কোটি টাকা ইকুইটি হিসাবে গেজেটে উল্লেখ করে এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর সুদ মৌকুব করা হয় সাতাশি কোটি টাকারও বেশি তার উপর সেনাবাহিনীর জন্য বরাদ্দ করা বাজেট থেকে আটষট্টি কোটি টাকা এই বাণিজ্যিক উদ্যোগের জন্য বরাদ্দ করা হয় সুতরাং দেখা যাচ্ছে যে শিল্প এলাকার মূল্যবান জমির হিসাব বাদ দিয়েই প্রতিষ্ঠানটিতে রাষ্ট্রীয় তহবিলের পাঁচশো কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে ষাটের দশকে প্রতিষ্ঠিত মেশিন টুলস ফ্যাক্টরি মূলত চালু হয় উনিশশো সালে এবং বর্তমান পরিচালনাকারী কর্তৃপক্ষ বা সেনাবাহিনীর দাবি অনুযায়ী অতীতে প্রকল্পটি কোন লাভের মুখ না দেখলেও তারা দায়িত্ব গ্রহণের পর থেকে এটি লাভ করছে सर्वशेष हिसाब अनुजारी मेटर आठ नर्थ बच्चे आठ कोट लाख टाइम मुनाफा विपरीत आये कम सबक मंत्रिपरिषद सचिव डॉ अकबर अली खान विषय में लाभ हवाई बड़ कथा ना कतियोग कत लाभ हो देख दरकार আমরা যখন একটি প্রতিষ্ঠানকে টাকা দিই এবং যে সম্পদ দেই সেই সম্পদ কিন্তু বিবেচনায় নেওয়া হয় না বিলেতে রিসোর্স অ্যাকাউন্টিং ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে এবং সেখানে কিন্তু যে সম্পদ দেওয়া হয় সেই সম্পদের উপরে কি লাভ লোকসান হচ্ছে হচ্ছে সেটা বিবেচনা করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোথায় কত सरकार मेटर शिल्परपा और सरजाम और खुचरा जंत्रा तैरिड़ा बचरे प्राय छश ग टयटा ब्रांडेड जीप ट्रक पिक तैर घेदे সেনাবাহিনীর নিকটনাস্ত উক্ত ফ্যাক্টরির দুশো দশমিক ছয় ছয় একর জমির মধ্যে ডিজেল প্ল্যান্টের জন্য সরকারি সিদ্ধান্ত মোতাবেক জমি পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সেনাবাহিনী বিডিআরের নিকট হস্তান্তর করিবে গেজেটে বর্ণিত পটভূমিতেও মেশিন টুলস ফ্যাক্টরির জমির একটি অংশ বাংলাদেশ ডিজেল প্ল্যান্টের জন্য বাংলাদেশ রাইফেলস বা বিডিআর এর কাছে হস্তান্তর করার সিদ্ধান্তের কথা বলা রয়েছে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ডিজেল প্লান্ট বা বিপিএলও সরকার সেনাবাহিনীর কাছেই হস্তান্তর করে ছাব্বিশে এপ্রিল দুই হাজার সাত সালে শিল্প মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রতিষ্ঠানটিকে সেনাবাহিনীর নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে এবং যেহেতু বেসরকারীকরণের জন্য তালিকাভুক্ত প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ সেনাবাহিনী লাভজনক শিল্প প্রতিষ্ঠান হিসেবে বহাল রাখার লক্ষ্যে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা ও ব্যবস্থাপনার আগ্রহ ব্যক্ত করেছে সেহেতু সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে विपिएल वाणिज्यिक भिते परिचालनार्जनेशन का हस्तान्तर জমির মূল্য ছাড়াই প্রায় আশি কোটি টাকার বিনিয়োগ সহ এই প্রতিষ্ঠানটি বিডিআরকে দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা দেওয়া হয় সেনাবাহিনীকে আর প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক যে সংসদীয় স্থায়ী কমিটি সেনাবাহিনী কাছে প্রতিষ্ঠানটি হস্তান্তরের সুপারিশ করেছিল সেই কমিটির সভাপতি ছিলেন একজন সাবেক সেনাপ্রধান এটি কোন কাকতালীয় বিষয় কিনা তা নিশ্চিত করা মুশকিল তবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান জানান আমার সময় যেটা হয়েছে এটা কিন্তু এই পার্লামেন্টের আমার স্ট্যান্ডিং কমিটি অনিস্ট্রি অব ডিফেন্স সেটাতে কিন্তু ডিজেল প্লান্টের কথা কিন্তু না সেটা ছিল যেটা রাজেন্দ্রপুরে ডিজেল প্লান্ট সম্বন্ধে কিছু জানি না এবং ডিজেল প্লান্ট সম্বন্ধে আমার এতে কিন্তু মোটেই আলোচনা হয়নি নিশ্চয়ই এটার পরবর্তীতে ব্যাপার কিন্তু মেশিন টুল ফ্যাক্টরি আমরা এটা সরকারের ইতি তাদের নির্দেশে এটা সেনাবাহিনী নেয় এবং পেশাধ্যক্ষ থাকবে বিতর্কের ঊর্ধ্বে থাকবে সেটাই ভালো বাংলাদেশ মেশিন টুস ফ্যাক্টরি এবং বাংলাদেশ ডিজেল প্লান্ট বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাবের জন্য সেনা সদরের সাথে যোগাযোগ করা হলেও এই বিষয়টাতে কোন বক্তব্য পাওয়া যায়নি আপাত দৃশ্যে মনে হয় যে যদি কোনো প্রকল্পে সামরিক বাহিনীর নাম জড়িত থাকে তাহলে তার গুণাগুণ বিচারে রাজনীতিক কিংবা আমলাদের দৃষ্টিভঙ্গি বেশ নমনীয় হয়ে থাকে ফৌজি বাণিজ্যের অষ্টম পর্বে আমরা নজর দেব নৌবাহিনীর সরাসরি পরিচালনাধীন প্রতিষ্ঠানগুলোর দিকে पर्वगते प्रत्यक्ष व परोक्ष भाव सेंी जब वाणिज्यिक प्रकल्प व उद्योगे जड़िए पड़े सेगर विभिन्न दिश् शुने জর দেবো বাণিজ্যিক স্থাপনায় নৌবাহিনীর বাংলাদেশে গত প্রায় এক দশকের জাহাজ নিমান শিল্প এবং দ্রুত বিকাশ শিল্প খাত হিসাবে গড়ে থাকবে। কিন্তু ওই একই সময় দেশের সবচেয়ে পুরনো শিল্পারটি আস্তে আস্তে ধ্বংসের পথে যাচ্ছিল অন্যান্য রুগ্ন শিল্প বেসরকারীকরণ করা হলেও খুলনা শিপিয়ার্ডের ক্ষেত্রে দেখা গেল ব্যতিক্রম বিরাষ্ট্রীয়করণের জন্য নির্ধারিত দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এবং বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড যেমন সেনাবাহিনীর আগ্রহে সরকার তাদের কাছে হস্তান্তর করেছে ঠিক তেমনি নৌবাহিনী আগ্রহী হয়ে খুলনা শিপিয়ার্ডের নিয়ন্ত্রণ ভার সরকারের কাছ থেকে চেয়ে নিয়েছে নৌবাহিনীর এই আগ্রহের প্রতিফলন পাওয়া যায় পাঁচই মে উনিশশো নিরানব্বইয়ে শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সরকারের বেসরকারীকরণ নীতিমালার আওতায় প্রতিষ্ঠানটি বেসরকারীকরণের তালিকাভুক্ত করা হলে বাংলাদেশ নৌবাহিনী ইহাকে উজ্জীবিত ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা ও ব্যবস্থাপনার আগ্রহ ব্যক্ত করে চুয়ান্ন সালে প্রতিষ্ঠিত খুলনা শিপিয়ার্ডের বিনিয়োগের পরিমাণ প্রায় নব্বই কোটি টাকা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী স্বাধীনতার পর উনিশশো সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের অধীনে ইস্পাত ও প্রকৌশল সংস্থার প্রতিষ্ঠান হিসাবেও খুলনা সিপিআর্ড লাভজনক ছিল প্রতিষ্ঠানটি পরে অবশ্য রুগ্ন শিল্পে পরিণত হয় তবে নৌবাহিনী দায়িত্ব গ্রহণের পর নৌবাহিনী নিজস্ব জাহাজ ও নৌযানগুলোর মেরামত এবং আধুনিকায়নের পাশাপাশি তা বাণিজ্যিক ভিত্তিতে অন্যদের জন্য জাহাজ বা নৌজান নির্মাণের কাজ করছে এই সিপিআর্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পর নৌবাহিনী তার নিজস্ব বাজেটের সাড়ে একষট্টি কোটি টাকাও বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটিতে নৌবাহিনী অপর আরেকটি প্রতিষ্ঠানও সরাসরি পরিচালনা করে থাকে যেটি হচ্ছে নারায়ণগঞ্জের ডক অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এ ধরনের প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনায় আগ্রহের কারণ সম্পর্কে নৌ সদর দপ্তরের সাথে যোগাযোগ করা হলেও এ বিষয়ে তাঁদের কোন বক্তব্য পাওয়া যায়নি তবে খুলনা শিপয়ার্ডের একটি প্রকাশনায় প্রতিষ্ঠানটি নৌবাহিনীর ব্যবস্থাপনায় কিভাবে গেল তার একটি ভিন্ন ধরনের বিবরণ তুলে ধরা হয়েছে প্রতিষ্ঠার পর থেকে ১৯৬৫ সাল পর্যন্ত জার্মান এবং ব্রিটিশ কোম্পানিগুলো এই শিপয়ার্ড পরিচালনা করে আসছিল স্বাধীনতার পর ১৯৭২ সালের ছাব্বিশে মার্চ প্রতিষ্ঠানটি হস্তান্তর করা হয় বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বা বিএসইসির কাছে আশি সাল পর্যন্ত এটি পরিচালিত হত সামান্য মুনাফায় কিন্তু নব্বইয়ের দশকে তা লোকসান করতে থাকে পরে সরকার তা বেসরকারীকরণের সিদ্ধান্ত নেয় এবং উনিশশো নিরানব্বই সালের তেসরা অক্টোবর সরকার তা বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী এটিকে একটি লাভজনক বাণিজ্যিক উদ্যোগ হিসাবে পরিচালনা করছে নৌবাহিনীর এই প্রকল্প কতটা মুনাফা করছে সেই তথ্য অবশ্য প্রকাশ করা হয়নি এই প্রকল্পের প্রধান ক্রেতা অবশ্যই নৌবাহিনী নিজে এছাড়া কোস্টগার্ড বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ সংস্থা এবং কয়েকটি সরকারি প্রতিষ্ঠান এই সিপিআর থেকে বিভিন্ন ধরনের উপকরণ এবং সেবা নিয়ে থাকে কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার বাইরে তার বাণিজ্যিক সম্ভাবনা কতটা তা প্রশ্ন সাপেক্ষ নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের কথা এটা স্পষ্ট যে খুলনা শিপয়ার্ডের প্রতি রাষ্ট্রের আনুকূল্য যথেষ্ট খুলনা শিপিয়ার্ডটা আসলে মূলত শিল্প মন্ত্রণালয় অধীন একটা প্রকল্প এবং নারায়ণগঞ্জ সিপিআই দুটি হল আমাদের শিল্প মন্ত্রণালয়ের অধীন এইটা লাভজনক প্রতিষ্ঠান ছিল না পরবর্তীতে এটা গভর্নমেন্ট নেভিকে দেয় এবং নেভিকে একশো কোটি টাকা দেওয়া হয়েছে এটা রান্নিং ক্যাপিটাল হিসেবে যে এটাকে চালু করার জন্য এরপরে যেটা করা হয়েছে সেটা হল যে আমরা সরকারি যে সমস্ত এগুলো যেমন আমাদের জাহাজ এগুলো তারা টেন্ডারের মাধ্যমে দেয় মূলত जहाजे मेराम आरोप मेरामेंटलि ता होदे बेसर खाते जहाज निर्माण शिल्प एनेकटाई समृद्धि अर्जन करते और एकत्रे अनेकिकृतर भूमिका हमसे चट्टग्रामस्टार्न मेरिन शिपयार्डे এই বেসরকারি খাতের জাহাজ নির্মাতারা খুলনা শিপয়ার্ডের চেয়ে প্রযুক্তি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক পরিসরে বিপণনের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছেন चट्टग्राम वेस्टार्न मेरिम शिपियार्डर व्यवस्थापना परिचालक सकावत हुसेंदेशी जहाज निर्माण करते हैं जरा लोकल मार्केट डिमांड का लंच कार्गोशिप किन है पुरानो जहाज एसे मडिफेशन आज चालाना है यकमिटी जहाज बनानो चार पांच टाटा शिपियारे এবং আরো দু একটা শুনেছে তারা বিদেশি লাইক খুলনা শিপয়ার্ড এটা নেভি বাংলাদেশ নেভি এটাকে তারা অনেকদিন পর একটা প্রফিটের মুখ দেখছে কারণ আমাদের নেভি যে জাহাজগুলো হয় নেভাল শিপ ছোট ছোট বোট সে জাহাজগুলা খুলনা শিবিরে তৈরি করা হয় তারা নিজস্ব যে মার্কেটটা আছে সেটাকে না আমাদের না তারা ওপেন তারা মার্কেটে আসে তারাও আমাদের বিভিন্ন সরকারি যেই টেন্ডার গুলো হয় তারাও পার্টিসিপেট করতে পারে দে আর অ্যালাউড টু পার্টিসিপেট অলসো বাট দেখা যায় যে তাদের কোয়ালিটি এবং কস্টিংটা আমাদের থেকে অনেক হাই হয়ে থাকে তারা খুব কম ক্ষেত্রেই টেন্ডারে উইন করতে পারে টেন্ডার গুলোতে হয় সেখানে এখন আমরাই প্রাধান্য পাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল প্রতিষ্ঠান শেষ পর্যন্ত আবারও একটি রুগ্ন শিল্পের রূপ লাভ করবে বলেই আশঙ্কা অনেকের अवसरप्राकामी ता और नागरिक समाज प्रतिनिधि ऐक्यमत्य देखा सबई मन करें राष्ट्रीय सशस्त्रीयरण नीतर पर समर्थन करें ढा मेट्रोपलिटन चेम्बर अब कमार्स एंड इंड्रबक सभापति और तत्वधायक सरकार सबक उदेष्टा सैयद मंजूर आहीय সরকারকে আমি বলেছি ইজ নট দি গভর্নমেন্ট জিনিস এবং ব্যবসা স্পেশালি ইন্ডাস্ট্রিতে আর ট্রেডিং তো আরো ট্রেডিং তো অনেকটা গ্যাম্বলিং এর মত আর আর্মির পক্ষে ট্রেডিং করা সম্ভব না এখানে অনেক কিছু ট্রেডিং এ কিন্তু খুব উপদেষ্টা এবং সাবেক আমলা ডক্টর আকবর আলী খানের খুলনা সিপিআর নেভি পরিচালনা করছে এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি সেনাবাহিনী পরিচালনা করছে আসলে आलदा सत्ता हिसाब से तरफ परिचालनार मध्य अपना अनेक असुविधा रण युवाणिज्य झुंकी आने कंटिजेंट लायबिलिटी थकते तो सेगल तो सरकारी प्रतिष्ठान सेंा बाहन किंबा आर्मी हिसाब से अंतर्भुक्त हो सठी होना तो यहान के सम्पूर्ण आलदा কোম্পানি হিসাবে ওদেরকে আলাদাভাবে পরিচালনা করা দরকার এবং এসব প্রতিষ্ঠানকে তাদের পরিচালনায় তখনই দেওয়া উচিত হবে যদি শুধুমাত্র তারা তাদের সামরিক প্রয়োজনে এগুলি ব্যবহৃত হয় তখন তার পক্ষে যুক্তি দেওয়া যেতে পারে কিন্তু সামরিক প্রয়োজনের বাইরে অন্য প্রয়োজনে ব্যবহৃত হলে পরে সেখানে দেখতে হবে যে সম্পদের সবচেয়ে ভালো ব্যবহার কিভাবে করা যায় রাষ্ট্রীয় অর্থে এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা যে পাকিস্তানের নৌবাহিনীর জন্য সুখকর করছিল না সে কথা উল্লেখ করেছেন সেনা বাণিজ্য বিষয়ে বিশেষজ্ঞ এবং পাকিস্তান নৌবাহিনীর সাবেক গবেষণা পরিচালক ড আয়েশা সিদ্দিকা সত্যি কথা বলতে কি এটা হবে একটা বিপর্যয় আমি আমার কিন্তু যখনই সেনাবাহিনী এ ধরনের শিল্পের দায়িত্ব নেয় সাথে সাথে তাকে অদক্ষতা দানা বাড়তে শুরু করে করাতে শিল্পীদের কথাই ধরুন না সশস্ত্র বাহিনী তার দায়িত্ব নেওয়ার পর যে তার দক্ষতা বেড়েছে তার আগে যখন পরিচালনায় ছিল তখন তা আরো দক্ষতার সাথে চলছিল এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনায় নৌবাহিনীকে সম্পৃক্ত করার পিছনে নীতি নির্ধারকদের যে মনস্তাত্ত্বিক একটা প্রভাব রয়েছে সেটা নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের কথায় অনেকটাই স্পষ্ট আমাদের নৌ মন্ত্রালয় আপনি দেখবেন যে নেবির অনেকেইরা আজকে যেমন চট্টগ্রাম বন্দর মংলা বন্দর সমুদ্র পরিবহন অধিদপ্তর তারপরে মেরিন একাডেমি এইসব জায়গায় প্রধান পদে আমাদের নেভির লোকেরা আছে তাদের ডিসিপ্লিন এবং অনেকটা তাদের যে চিন্তা ভাবনা এবং প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তাদের কিছুটা হলেও একটা মোটামুটি দক্ষতা অনেক ক্ষেত্রে পরিচয় দিয়েছে বলে মনে হয় এটা নিয়ে অবশ্যই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে এটা নিয়ে একটু মানে কোল্ড ওয়ারও আছে तो प्रचेष दीर्घदिन याव चले आसते सामरिक बाहन परचालनाधीन सब प्रतिष्ठान आर्थिक स्वच्छता एक गणतानिक राष्ट्र काटनरणिजिक कार्यक्रम संपुक्त होना चरण णिज्य प्रकल्प जुक्त प्रकृति इत्यादि विषय नजर दिए आज नजर देव वणिज्यिक कार्यक्रम में संपुक्त हाई सें ओपर तर प्रभाव पड़े से दिखे सामरिक बाहनचाल प्रतिष्ठानगर आर्थिक स्वच्छता और जवाबदेहित विषय पर्याय আমি টেলিফোন করলাম সেটি ঠিকানা হচ্ছে পাঁচ নম্বর they uh, moved at least 8 years ago. এই ঠিকানাটি রয়েছে সেনা হোটেল ডেভেলপমেন্টস লিমিটেড নামের একটি কোম্পানির রেজিস্ট্রিক সংঘসারক বা মেমোরান্ডাম অফ আর্টিকেল অ্যান্ডসিয়ে হচ্ছে এই অ্যাসোসিয়েটেড বিল্ডিং ডিজাইন লিমিটেড হচ্ছে সেনা হোটেল ডেভেলপমেন্টস লিমিটেড নামের একটি কোম্পানির পঞ্চাশ শতাংশ শেয়ারের মালিক অ্যাসোসিয়েটেড বিল্ডিং ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হলেন ড আলী আল মাহদাউ কিন্তু অ্যাসোসিয়েটেড বিল্ডিংয়ের পক্ষে প্রতিনিধি হিসাবে সেনা হোটেল ডেভেলপমেন্টসের পরিচালক হয়েছেন দুজন কাজী মেজবাউদ্দিন এবং গ্রাম জনি ওয়াকার নামে আরেকজন সেনা হোটেল ডেভেলপমেন্টসের বাকি পঞ্চাশ শতাংশ শেয়ারের মালিক হচ্ছে সেনা কল্যাণ সংস্থা অ্যাসোসিয়েটেড বিল্ডিং ডিজাইন লিমিটেড কিংবা তার পরিচালক বা ব্যবস্থাপনা পরিচালকের কাউকেই শেষ পর্যন্ত আমরা খুঁজে পাইনি সুতরাং কোন প্রক্রিয়ায় এই কোম্পানিটি বাংলাদেশে সেনাবাহিনীর একটি বাণিজ্যিক প্রকল্পে সম্পৃক্ত হয়েছে তার কোনো জবাবও পাওয়া যায়নি একই কথা বলা চলে সেনা প্যাকেজিং লিমিটেডের ক্ষেত্রে সেনা প্যাকেজিং লিমিটেডে ৯০ শতাংশ শেয়ারের মালিক হচ্ছে সিঙ্গাপুরের কোম্পানি শ্যামরক অ্যাসোসিয়েটস আর বাকি দশ শতাংশের মালিক সেনা কল্যাণ সংস্থা শ্যামরক অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক হলেন একজন অবরোধপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন গোলাম হোসেন আর বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি পরিচালনাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন ট্রুজ ফ্যাক্টরির ভিতরে যে যৌথ উদ্যোগ জুতা প্রস্তুতকারী কারখানা প্রতিষ্ঠিত হয়েছে সেটিরও অংশীদার হংকং ভিত্তিক একটি কোম্পানি আর সেই কোম্পানির পরিচালক বাংলাদেশেরই একজন সাবেক সেনা কর্মকর্তা এসব বাণিজ্যিক উদ্যোগ গ্রহণের যৌক্তিকতা প্রক্রিয়া, স্বচ্ছতা বিনিয়োগের নিরাপত্তা ইত্যাদি বিভিন্ন প্রশ্নে সেনা সদরের সাথে বারবার যোগাযোগ করেও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি এই পটভূমিতেই প্রশ্ন উঠছে যে রাষ্ট্রীয় অর্থে এবং সদস্যদের চাঁদায় প্রতিষ্ঠিত কল্যাণমূলক প্রতিষ্ঠানের হিসাব কতটা উন্মুক্ত সামরিক বাহিনীর পরিচালনাধীন সব প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং স্বচ্ছতার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে বলছিলেন সাবেক মহা মহাসিসব নিয়ন্ত্রক ও নিরীক্ষক এম হাফিজুদ্দিন খান এ যে ডাইভার্সন হয়ে যাচ্ছে আর্মফোর্সের লোকজনকে যে অন্য ধরনের ব্যবসার কাজে নিয়ে করা হচ্ছে এটা ধরনের অন্য কোনো দেশে ইন্ডিয়াতে আছে কিনা মনে হয় না বা কোনো বড় বড় দেশ যে যারা আছে সেখানে এ ধরনের কোনো আর্মফোর্সেসকে এই ধরনের কমার্শিয়াল অ্যাক্টিভিটি নিয়ে করা হয়েছে বলে মনে হয় না এটা একমাত্র ইংলিশে দেখেছি থাইল্যান্ডে দেখেছি পাকিস্তানে বোধ আছে যেখানে অনেক সময় সামরিক শাসন বজায় ছিল ডাইরেক্ট সামরিক না ইনডাইরেক্ট ছিল সমস্ত দেশেই এদনের একটা সিস্টেম গডে উঠেছে। বিশ্বের প্রায় সব দেশেই সামরিক বাহিনী তার প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার জন্য দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হয়ে থাকে যে কারণে এই বাহিনীতে চেইন অব কমান্ড হচ্ছে অলঙ্ঘনীয় একটি বিষয় আর সে কারণেই সাধারণত কোন কমান্ডিং অফিসারের অধীনস্থ কর্মকর্তারা তাদের অধিনায়কের কোন সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন তোলেন না সেনাবাহিনীর যোগসূত্র রয়েছে কিন্তু সরাসরিভাবে তা প্রতিরক্ষা বাজেটের অন্তর্ভুক্ত নয় এ ধরনের প্রতিষ্ঠানগুলোর বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কোন হিসাব নিরীক্ষার ব্যবস্থা নেই এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ অর্থাৎ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট বা সেনাকল্যাণ সংস্থার বোর্ড অব ট্রাস্টের মধ্যেই তাদের হিসাব নিকাশ সীমাবদ্ধ কিন্তু সেনা ও নৌবাহিনী সরাসরি যেসব প্রতিষ্ঠান পরিচালনা করছে সেগুলোর হিসাব নিরীক্ষা রাষ্ট্রীয় পর্যায়ে হওয়ার কথা সাবেক মহা হিসাব নিরীক্ষক এম হাফিজুদ্দিন খান বলছেন যে প্রতিরক্ষা হিসাব নিয়ন্ত্রণ ও নিরীক্ষার কাজে নিয়োজিত উপনিয়ন্ত্রকের দপ্তরে জনবলের অভাবে এসব হিসাব বছরের পর বছর সময়ে সম্পন্ন করা হয় না তবে বর্তমান মহা হিসাব নিয়ন্ত্রক ও আহমেদ আতাউল হাকিম বলছেন যেসব প্রতিষ্ঠানের হালনাগাদ হিসাবেও সম্পন্ন হয়েছে যার প্রতিবেদনের জন্য তিনি অপেক্ষা করছেন প্রতিরক্ষা ডিপার্টমেন্ট কিন্তু মূলত তার ডিসিপ্লিন ফোর্স এবং তারা কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্স আমাদের ওখানে প্রি অডিট ডিপার্টমেন্ট আছে যেমন এসএফসি বলে সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার আর্মি নেভি এয়ারফোর্স আসেন ওনারা অডিট করেন আর অডিটর জেনারেল অফিস গিয়ে পোস্ট অডিট করেন আমরা আমাদের যে এক্সপিরিয়েন্স দেখা গেছে প্রতিরক্ষা ডিপার্টমেন্ট যেহেতু তার ডিসিপ্লিন ফোর্স তারা কিন্তু কমপ্লায়েন্সের ব্যাপারে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট কমপ্লাই করে ইন মোস্ট কেসেস দু এক সময় বাই মিস্টেক হতে পারে অথবা সেগুলোও আমাদের প্রি অডিট ধরা পড়ে ফলে দেখা যায় যে অডিটর জেনারেল যখন অডিট করতে মূলত সিরিয়াস হয় কিছু তেমন পাওয়া যায় না আর যেটা পাওয়া যায় নেন সঙ্গে অডিটি অডিটন যদি সিরিয়াস হন অডিট রিপোর্টের উপরে তাহলে কিন্তু পার্লামেন্টের ডিসকাশনের পেন্ডিংও থাকে না তার মানে এই না যে আমরা ডিফেন্স সাইডকে কোনো কম্প্রোমাইজ করি অথবা করি এটা কিন্তু সঠিক না আর এই যে প্রতিরক্ষা বাহিনীর যেমন নৌবাহিনী এবং সেনাবাহিনী পরিচালনা করছে যে বাণিজ্যত সেটার অডিট কি প্রতিরক্ষা হিসাব নিরীক্ষক তিনি করবেন না অন্য কেউ আমাদের কিন্তু ফাংশনাল বেসিসে কিছু কিছু ডাইরেক্টরেট আছে যেমন কমার্শিয়াল অডিট ডাইরেক্টরেট আন্ডার ডাইরেক্টর জেনারেল যেমন লোকাল অডিট রেভিনিউ অডিট তারপর আপনার ওয়ার্ক্স অডিট এখন প্রতিরক্ষা নর্মাল যে অডিট হয় সেটা আমাদের লোকাল অডিট ডাইরেক্টরেট করে তারা বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন ই করেন কিন্তু যেটা কমার্শিয়াল নেচারে আমাদের কমার্শিয়াল ডাইরেক্টরেট করে যেহেতু এইগুলো যে মেশিন ট্রুজ ফ্যাক্টরি কমার্শিয়াল অপারেশন চলে সেজন্য এগুলো ডিফেন্স অডি ডাইরেক্টর না করে এটা কমার্শিয়াল অডি করে বাণিজ্যিক উদ্যোগে সশস্ত্র বাহিনী জড়িত হবার সবচেয়ে বড় ঝুঁকি অবসর তাঁদের পেশাগত আর বাংলাদেশে তার সবচেয়ে বড় শিকারও হয়েছে সেনাবাহিনী দুই হাজার নয় সালের ফেব্রুয়ারিতে আটষট্টি জন পদস্থ সেনা কর্মকর্তার প্রাণহানি ঘটে যে বিডিআর বিদ্রোহে সেই বিদ্রোহের বিষয়ে গঠিত সরকারি তদন্ত কমিটি তার রিপোর্টে সুপারিশ করেছে যে সশস্ত্র বাহিনী বা নিরাপত্তা বাহিনীকে বাণিজ্যিক কোন কর্মকারী লীগ করা রিপোর্টে বলেছে যে ওই বিদ্রোহের পিছনে অন্য অনেক বিষয়ের মধ্যে বিডিআর সিপাহীদের ডালভাত কর্মসূচি বা ন্যায্য বিভিন্ন পণ্য বিক্রির কর্মকাণ্ডে জড়িত করায় এক ধরনের অসন্তোষ সৃষ্টি হয়েছিল ওই অসন্তোষের কারণ হিসাবে কথিত দুর্নীতির অভিযোগের কথাও ওই তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিডিআর বিদ্রোহের বিষয়ে সরকারি ওই তদন্ত কমিটিতে সেনাবাহিনীর প্রতিনিধি ছিলেন এবং রিপোর্টটি কমিটিতে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিল ওই তদন্ত কমিটির প্রধান জামান খানের কাছে সেনাবাহিনীর উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমরা দেখলাম যে বিডিআর জওয়ানদের মধ্যে একটা আক্ষেপ একটা ক্রোধ এবং কিছু কিছু অফিসাররাও যারা বিডিআরে নিয়োজিত ছিলেন তাদের মধ্যে আক্ষেপ ছিল যে এই ডালভাতের মতো কার্যক্রমে যথেষ্ট দুর্নীতির সুযোগ ছিল এবং এই কারণে যে একটা আক্ষেপ যে একটা বিদ্বেষ ছিল। তা আমরা সকলেই দেখেছি একটা বিদ্রোহের রূপ নিল তাতে অনেকের অকারণে প্রাণ দিতে হলো তাই আমরা এই রিপোর্টে আমরা সরকারের কাছে রেকমেন্ড করলাম যে যে কোনো বাহিনী যেমন সামরিক আধা সামরিক অথবা আইন শৃঙ্খলা বাহিনী এই অপারেশন ডালভাতের ন্যায় কাজে সম্পৃক্ত না করে পেশাগত দায়িত্বে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখা। আমি নিজে আমি এক ফর্মার সিভিল সার্জন ছিলাম একজন সিভিল সার্ভেন্ট সে অ্যাডমিনিস্ট্রেটর সিভিল সার্ভেন্ট কোন ফ্যাক্টরি চালানোর জন্য তারা ট্রেনিং পায়নি কোনো মিল চালাবার ট্রেনিং পায়নি সিভিল সার্ভেন্ট ইজ নট এজার সেটাই মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীও তারা দেশকে রক্ষা করার কাজে নিয়োজিত ফ্যাক্টরি চালাবার জন্য নয় একটা সংস্থা পরিচালনা করার জন্য নয় সেই কথা বিবেচনা করেছিলাম আনিসুজ্জামান খানের এই বক্তব্যের কিছুটা হলেও সমর্থন পাওয়া গেল সাবেক সেনাপ্রধান এবং বর্তমানের রাজনীতিক লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের কাছে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতেও এক সময় নেতৃত্ব দিয়েছেন मने करी सना तरज दायित्व कर्म जे चार्टार अफ डिटी आ বিশেষ করে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনে ইন্ডাস্ট্রিয়াল অথবা বিজনেস ওয়াইজ ইনভলভ হওয়া সম্পৃক্ত হওয়া ঠিক নয় এবং তার বিভিন্নভাবে আমরা যেভাবে সেনাবাহিনীকে দেখেছি যে অনেক জায়গায় তারা জড়িয়ে পড়ে তারা কিন্তু এর থেকে বের হতে পারেনি এবং একটা ডিজাস্টার রয়েছে কাল ভাত যেটা মিডিয়ার যে কর্মসূচিটা নেয় সেটা কিন্তু অনেক আমাদের জন্য একটা খারাপ ইয়ে নিয়ে আসে সেনাবাহিনী বাণিজ্যে সম্পৃক্ত হয় সৈনিকেরা যে দায়িত্ব পালনের শপথ নিয়ে সৈনিক হয়েছেন সেই দায়িত্বের প্রস্তুতি এবং প্রশিক্ষণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বলছেন সামরিক ও নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মনিরুজ্জামান আমার ব্যক্তিগত মতে এই মেধা তাদের প্রধান যে লক্ষ্য অর্থাৎ যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং দেশকে দেশের প্রতিরক্ষা যেটা যেখানে প্রয়োজন সেটা প্রদান করা সেটার দিকে আরো তাদের মেধাটাকে আরো কাজে লাগানো উচিত এবং এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যত কম জড়িত হওয়া যায় তত সেনাবাহিনীর জন্য মঙ্গল বয়ে আনবে সাবেক মহা হিসাব নিরীক্ষক এম হাফিজ উদ্দিন খান অবশ্য এক্ষেত্রে আরও এক ধাপে এগিয়ে বলছেন যে ধরনের ব্যবস্থার ইতি টানা প্রয়োজন তাদের যে তালিকাটা দেখলাম তাদের ব্যবসা বাণিজ্য করার যে সেক্টর গুলো এমন কোনো সেক্টর নাই সমাজে যেখানে তাদের ব্যবসা করার আকাঙ্ক্ষা নাই বা হয়তো ব্যবসা প্রক্রিয়া শুরু হয়েছে বা হবে এটা তো এবারই আমার মনে হয় যে বেঠিক কাজ হবে অঠিক কাজ হবে সঠিক কাজ হবে না এবং এটা বন্ধ করে দেওয়া দরকার আমি মনে করি এতে কিন্তু সৈন্যবাহিনী শুধু ব্যবসা বাণিজ্য করবে সৈন্যবাহিনীর যে কাজ সেটা সে হবে না এর কোনো হতে হইতে পারে না তারা যদি হোটেল চালায় তারা যদি গার্মেন্ট ফ্যাক্টরি করে তারা যদি পাওয়ার হাউস চালায় তারা যদি সিজ স্টেশন চালায় এটা পিওরলি কমার্শিয়াল অ্যাক্টিভিটিস তাহলে তারা তাদের দেশ প্রস্তুতি কেমন করে থাকবে জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বর্তমান সভাপতি সাবেক প্রতিরক্ষা সচিব ইদরিস আলী অবশ্য কল্যাণমূলক কাজের লক্ষ্যে বাণিজ্যিক কার্যক্রম সেনাবাহিনী সীমিত আকারে পরিচালনা করলে তাতে কোন সমস্যা দেখেন না যে সমস্ত বাণিজ্যিক প্রকল্প সেনাবাহিনী বা সেনা কল্যাণ সংস্থা তারা হাতে নিয়েছে সেগুলো মূলত ওয়েলফেয়ার বা যে প্রকল্প গুলি বা হাতে নেওয়া হয়েছে এগুলিতে সেনাবাহিনীর মূল যে কাজ সে কাজ কতটা বিঘ্নিত হবে আমি জানি না তবে टर डेडिकेटेड लोक जन आता बलेंस हवा दरकार मूल क्या तरह से घनित ना सामरिक बेसामरिक उभय क्षेत्र नेतृस्थानी नीति निर्धारक अनेक मध्य विषय अस्वस्ती लक्ष्य सेंहर सम्पर्कित सब व्यासा शिल्पर परिधि जतई विस्तृत है एषये वितर्क तड़ते सन्देह नहीं धाराशन कर